पृथ्वी सब मानुष के मृत्युदंडे दंडित कारण पपी एक जो नबी ईश्वर कभी लोक जाके गाचे झोलान है गाचर कथा बोझानी क्रसके जीशु ख्रीस्टर समयकाले क्रसके सुंदर कि मन करा তো না যেহেতু হাতে সময় কম আমি দুই একটা ব্যাপার বলবো আর আপনারা হয়তো জানেন যে পবিত্র বাইবেলের প্রথম পাঁচটা বই যেগুলো লিখেছিলেন নবী মুসা আর এর প্রথম বইটা হলো জেনেসিস এখানে বলা আছে যে ঈশ্বর কিভাবে পৃথিবী সৃষ্টি করলেন তারপর মানুষ সৃষ্টি করলেন তখনকার দিনে ব্যবিলন কেমন ছিল ইত্যাদি আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যিশু আসলে এই কুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা যিশু তখন মেরিকে বলেছিলেন যে আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি তার মানে তিনি ছিলেন জীবিত নয় নম্বর পয়েন্ট মেরি ম্যাগডালিন তখন যিশু খ্রিস্টকে দেখে ভয় পাননি দশ নম্বর পয়েন্ট যে সেই উপরের রুমে যিশু তার হাত পা দেখিয়েছিলেন প্রমাণ করতে যে তিনি হাত্মা নন তিনি মানুষ এগারো নম্বর পয়েন্ট যে শিষ্যরা তাকে দেখে খুশি হয়েছিল কেন তারা ভেবেছিল যিশু মারা গিয়ে আত্মা হয়েছে তারা খুব খুশি হয়েছিল কারণ তিনি জীবিত বারো নম্বর পয়েন্ট যিশু সেখানে একটু মাছ আর মধু খেলেন প্রমাণ করতে যে তিনি জীবিত তার শিষ্যরা শুনেছিল মেরি ম্যাকডালিনের কাছে যে তিনি জীবিত চোদ্দ নম্বর পয়েন্ট ইউনুসের নিদর্শন যেভাবে ইউনুস নবী তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন সেই একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন রাত এই পৃথিবীর বুকে থাকবেন জীবিত জীবিত জীবিত জীবিত ছিলেন হয়নি জয় জয়কল্লা এখন শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এখন আপনাদের সামনে প্যাস্টর রূপনি পনেরো মিনিট ধরে তার বক্তৃতা দেবেন প্যাস্টর রুকনি থ্যাংক ইউ ধন্যবাদ ডক্টর জাকির আপনার লেকচারের জন্য আপনি অনেক অযৌক্তিক কথা বললেন আপনি পবিত্র বাইবেলের বিভিন্ন কথার ভুল ব্যাখ্যা দিলেন আর এই ব্যাখ্যাগুলো আপনি এত অযৌক্তিকভাবে দিলেন যে আমার জন্য আলোচনা করা কঠিন তবে আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি সবগুলো নিয়ে বলছি না আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট বলবো। কারণ এখানে আমার উদ্দেশ্য কোনো বিতর্ক করা না এখানে আমার উদ্দেশ্য হলো আপনাদের জীবনে মুক্তির পথ দেখানো পাপ থেকে যীশুখ্রীষ্টের মাধ্যমে সেটাই আমার উদ্দেশ্য বিতর্কে হারলেও ক্ষতি নেই ঠিক আছে এখানে সেটাই আমার উদ্দেশ্য আচ্ছা এখন এক নম্বর হল পবিত্র বাইবেলে কিছু আপত্তিকর কথা আছে কারণ হলো বাইবেল আসলে সত্যের ব্যাপারে খুবই বিশ্বস্ত এটাকে বলা যায় একটা আয়না যদি আপনার চেহারা কুচ্ছিত হয় বাইবেল বলবে আপনি কুচ্ছিত যদি আপনি সুন্দর হন বাইবেল তাহলে আপনাকে বলবে আপনি সুন্দর বাইবেল এরকমই সেই জন্য এখানে দুই ধরনের মানুষকেই দেখবেন এখানে পাপি আর অপরাধীদের দেখবেন যে মানুষ কতখানি ঈশ্বরকে অমান্য করতে পারে আর একই সাথে বাইবেল দেখা যে ঈশ্বরকে ভালোবাসলে মানুষ কতখানি করতে পারে আর সেজন্য বাইবেলে মানুষের দুই রকম চারিত্রিক বৈশিষ্ট্যের কথাই বলা হয়েছে বাইবেল বলবে না যে সেন্ট পল খুব ভালো মানুষ কখনো ভুল করে না না আপনারাই দেখবেন সেইন্ট পলের অনেক দোষ আছে আপনারা অন্য ধর্মে দেখেন ইসলামেও দেখবেন তারা কি করে মানুষকে ঈশ্বরের মতো বানিয়ে দেয় ওই যে সেই লোক একদম নিখুঁত কখনো ভুল করে না একমাত্র যিশুই পাপ করেননি ওকে সেইন্ট পলের ভালো দিক আছে খারাপ দিক সে বদমেজাজি ছিল পলকে কখনো সিনিয়র প্যাস্টর হিসাবে চাইতাম না তিনি প্যাস্টরের সাথে রীতিমতো যুদ্ধ করতেন ঝগড়া করেছিলেন পিটারের সাথে ওই যে খাবার নিয়ে জনের সাথে আচ্ছা এমন অনেক ঘটনা বাইবেলে আপনারা দুই চেহারায় দেখবেন এরকম দেখবেন যে অনেক নবীর মধ্যে দুর্বলতা ছিল তাদের মধ্যে খুঁজ ছিল যেমন ইউসুফ তিনি মাঝে মধ্যে স্বপ্ন দেখে ভবিষ্যৎবাণী করতেন ভবিষ্যতের কথা বলে দিতেন তিনি ঈশ্বরে খুব বিশ্বাসী ভিত্ত তারপরে দুর্বলতা ছিল তিনি অনেক মানুষের স্বপ্ন শুনে তাদের ভবিষ্যৎ বলে দিয়েছেন তাহলে নবীদেরও দুর্বলতা ছিল এরকম আরও অনেক আছে অনেক মানুষের ভালো দিকগুলো আছে খারাপ দিকগুলো আছে বাইবেল আমাদের দেখায় যে কেউ নিখুত নয় ভালো দিকগুলো দেখায় আবার খারাপ দিকগুলো দেখায় আর একমাত্র যীশুখ্রিস্টই জীবনে কোনোদিন কোনো পাপ করেননি এমনকি তিনি ছোটবেলায় বাবা মার অবাধ্য হয়েছিলেন কিন্তু পরে তাদের মেনে চলেছেন অবশ্য তিনি সেভাবে সঙ্গ দেননি যেভাবে আশা করা যে একটা ছেলের কাছে ১৬ বছর অথবা বারো বছরের তখন তারা তিরস্কার করল তিরস্কার করলো যিশু তাদের মানলেন তিনি শিখছিলেন আর মানুষ হিসাবে তিনি শিখেছেন বাইবেল বলছে বুক অফ হিবরোজ তিনি শিখলেন তিনি আনুগত্য শিখলেন আগে জানতেন না পরে শিখলেন এটাই মানুষ যিশু তবে পাপের কথা বললে তিনি কখনোই পাপ করেননি ওকে তাহলে বাইবেল সব সত্যি কথাই বলে ভালো আর খারাপ আপনারা মানুষ সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে বাইবেল পড়েন জানতে চান মানুষ কত ভালো হতে পারে তাহলে বাইবেল পড়েন পলের মতো একজন অপরাধী সেন্ট পল হতে পারে ঈশ্বর আমাদের যে কাউকে এমন করে দিতে পারেন আর এটাও দেখবেন যে একজন সাধারণ অশিক্ষিত জেলে পুরো পৃথিবীর একজন নেতা হতে পারে এ কথা পবিত্র বাইবেলেই পাবেন এই জন্য পিএইচডির দরকার নেই এম এসসির কোনো দরকার নেই এমন কোনো ডিগ্রি লাগবে না আপনি শুধু বাইবেল পড়েন দেখেন জন একজন সাধারণ অশিক্ষিত মানুষ সে পুরো পৃথিবীর নেতা হবে ওকে এতক্ষণ বললাম বাইবেল কিভাবে দেখবেন এছাড়া ঈশ্বর রূপক হিসাবে অনেক কিছু বলেছেন এভাবে রূপক দিয়ে ঈশ্বর অনেক কিছু বুঝিয়েছেন আচ্ছা গেল একটা পয়েন্ট এবারে আমি ডিকশনারির ক্যাপিটাল আর এবং স্মল আর নিয়ে কথা বলছি আমি ডিকশনারি চেক করে দেখিনি তবে ডক্টর জাকির যা বললেন সেখান থেকে বুঝলাম ক্যাপিটাল আর দিয়ে রেজার্ভেকশন একটা উদাহরণ হিসাবে বলা হয়েছে আমার ধারণা উনি ভুল বুঝেছেন তাহলে রেজার্ভেকশান হলো পুনরুত্থান তারপর কমা দৃশ্য পুনরুত্থিত হয়েছেন ক্যাপিটাল আর এটা একটা উদাহরণ মনে হচ্ছে উনি ভুল ব্যাখ্যা করেছেন আমার মনে হয় না এখানে ধর্মীয় কথা বলা হয়েছে এটা একটা উদাহরণ আর ডিকশনারিতে শব্দ দিয়ে এমন অনেক উদাহরণ থাকে ব্যাপারটা এমন না যে আমরা ক্যাপিটাল আর দিয়ে যিশোর পুনরুত্থান বোঝাই আর স্মল আর দিয়ে অন্য কারোর পুনরুত্থান বোঝাই ব্যাপারটা এমন না আমার মনে হচ্ছে উনি ভুল ব্যাখ্যা করেছেন আচ্ছা উনি আরেকটা কথা বলেছেন সব আদেশ ক্রসকে কেন্দ্র করে আসলে সেন্ট পল এখানে শুধু আদেশের কথা বলছেন না পল এখানে বলছেন এই আদেশ আমাদের সবাইকে কিভাবে বিচার করছে যে আমি একজন পাপি এখানে আমার বিচারের কথা বলা হয়েছে সেই আদেশের কারণেই যিশুখ্রিস্ট নিজের স্বেচ্ছায় ক্রুসিফাই হয়েছেন এখানে বাইবেল অথবা অন্য কিছুকে ক্রুসিফাই করা হচ্ছে না এটার কোনো মানে হয় না অযুক্তি ঈশ্বরের আইন পবিত্র আর বিশুদ্ধ এই আইন পাপকে উন্মোচিত করে প্রতিকার করে না উন্মোচন করে যিশু এই পাপের প্রতিকার করেছেন ওকে এখানে আদেশগুলোকে ক্রুসিফাই করা হচ্ছে না এই আদেশগুলো আমাকে যে অভিশাপ আর শাস্তি দেয় সেগুলোকে ক্রুসিফাই করা হয়েছে না হলে আমি হয়তো নরকেই যেতাম যিশু এই পাপের বোঝা বহন করেছেন এই অভিশাপ পুস্তিপাই হয়েছে যিশু আমাদের জন্য সব করেছেন আর যিশু মৃত থেকে জীবিত হয়েছেন পুরো পুরো বাইবেল বলছে ডক্টর জাকির বললেন বাইবেল বলছে না যিশু মৃত থেকে জীবিত হয়েছেন আমি কথাটা শুনে অবাক হয়েছি আমি আমি একটু বাইবেল ভালো করে দেখি আমার প্যাস্টোর বাইবেলটা দেখুক আপনারা পুরো দেখতে পারেন আমি একটা উদাহরণ দেই ম্যাথিও ও টোয়েন্টি এইট আর ছয় অনুচ্ছেদ আপনার নিজেরাই পরে দেখেন পরে এরকম আরেকটা উদাহরণ হল আপনারা আপনারা দেখবেন রেভুলেশন এক অধ্যায়ের আঠারো অনুচ্ছেদ যিশুর আত্মা বলছেন তিনি তার নিজের কথা বলছেন আমি মৃত ছিলাম এখন জীবিত হয়েছে আমি মৃত ছিলাম এখন জীবিত হয়েছি এখানে উপক কিছু বলা হচ্ছে না তিনি মারা গিয়েছিলেন তারপর আবার জীবিত হয়েছেন এখানে শব্দ নিয়ে রকম খেলা করা হচ্ছে না পরিষ্কার করে বলা হচ্ছে এবার এবার আরেকটা ব্যাপার হলো যীশু খ্রিস্টের আত্মাকেও তখন মানুষ যিশুর মতোই দেখাচ্ছিলো ক্রুষবিদ্ধ হওয়ার পর যিশু যখন ফিরে আসলেন তখন অনেক ব্যাপারে রহস্য ছিল আর এগুলো পরিষ্কার হয়েছে এক নম্বর যিশু দেয়াল ভেদ করে গিয়েছিলেন দরজা বন্ধ ছিল তিনি দেয়াল ফুলে ঢুকেছিলেন যিশুর নতুন শরীরে প্রাকৃতিক কিছু বাধা দিতে পারত না দুই নম্বর যিশু তার এই শরীরকে লুকিয়ে রাখতে পারতেন যিশু তার দুই শিষ্যের সাথে হেঁটেছিলেন পুনরুত্থানের পর তার শিষ্যরা তখন পাশে থাকলেও তাকে চিনতে পারেনি তারপর যিশু তাদেরকে ধর্মগ্রন্থের বিভিন্ন ব্যাপারে ব্যাখ্যা দিয়ে বুঝালেন বিভিন্ন কথা বললেন তারপর তারা ঘরে গেল আর রুটি খেলো তখন তারা বুঝলো এটাই যীশু শুধু মেরি ম্যাকডালিন তাকে চেনে নি এমনটা নয় অন্যরা তাকে তখন চিনতে পারেনি যিশু যখন নিজের পরিচয় দিলেন তখন তারা তাকে চিনতে পারল এতে মনে হয় যে যিশুর সেই শরীরে কিছু বিশেষত্ব ছিল তিনি তার আকার বদলাতে পারতেন আর যীশুখ্রিস্ট তার হাত দেখেছিলেন কেন তিনি তার হাতে কিছু একটা দেখাতে চেয়েছিলেন তার হাতে তখন একটা গর্ত থাকার কথা দেখো আমি সেই লোক দেখো এই সেই গর্ত আমি যিশু দেখো আমি যিশু যিশু তার শিষ্যদের পুরো শরীর দেখালেন রোমান সৈন্যরাজ যেসব জায়গায় তাকে মেরেছিল দেখো আমি যিশু আমি অন্য কোনো লোক নই এই শরীরে তোমরা ক্রসের সব চিহ্ন দেখবে এই চিহ্নগুলো যিশুর শরীরেই আছে তাহলে যিশুর এই শরীর যদি শরীরটা একেবারে নতুন তবে সেখানে পুরোনো শরীরের চিহ্নগুলো ছিল রহস্য আমরা যিশুর নতুন শরীর সম্পর্কে জানি না কিন্তু এটা জানি যে এটা অলৌকিক শরীর শরীরের দূতি ছিল অন্যরকম অনেক উজ্জ্বল ধ্যুতি আর সেই শরীর দেখে আপনারাও বলতে পারতেন ওই যে ওই হলো ব্রাদার রুকনি এটা তার পুনরুত্থিত শরীর তবে অনেক সময় হয়তো আমাকে চিনতে পারবেন না আমি দেয়াল ভেদ করে যেতে পারবো না তার শরীরে অনেক অনেক চিহ্ন ছিল সেগুলো দেখিয়েছিলেন এই যে আমার হাত এটা দেখে কিছু মনে করতে পারছ দেখো এই যে আমি রুখনি একটা বিশেষ কিছু যিশু সেটাই বলেছেন এই কথাগুলোই বলেছেন তিন নম্বর যে সমাধিটা অনেক বড় ছিল এটা বাইবেলের পরিষ্কার আছে। সমাধিটার মালিক ছিল ধনী একজন ধনির লোক কখনো সস্তা ছোট ঘর বানাবে না সে তার জন্য একটা বড় সমাধি তৈরি করবে যিশু এই সমাধির ভেতরে প্রশ্নটাই আসল অবান্তর তিনি তো এই বসবাস করার জন্য যাননি এটা তো কারো থাকার জায়গা না বাইবেলে এটা পরিষ্কার বলা আছে সমাধিটা ছিল এক ধনী লোকে আর সে তার পরিবারের সবার জন্য বড় একটা সমাধি বানাতেই পারে আর একটা কথা আপনাদের মনে করিয়ে দেই ইব্রাহিমের সময় থেকে এটা ছিল তাদের রীতি তারা মৃতদেহ রাখতো গুহার ভেতরে মাটিতে কবর দিত না কখনো কখনো তারা মৃতদেহ কবর দিত কখনো কখনো মৃতদেহ পুড়িয়ে ফেলা হতো সাধারণত মৃতদেহকে তারা গুহার ভেতরে রাখতো ইব্রাহিম আর তার স্ত্রী সারাকে একটা সমাধিতে রাখা হয়েছিল সেটা ছিল একটা গুহা তাদেরকে মাটিতে কবর দেওয়া হয়নি তাহলে এই ধনী লোক যিশুকে সেখানে রাখলেন সমাধিতে আসলে ধনীদের তাই আয়তনও বড় আপনারা বলতে পারেন যে পাথরটা কেন সরানো হয়েছিল উত্তরটা খুব সোজা বাইবেলে পরিষ্কার আছে যে ঈশ্বরের এক দেবদূত পাথরটা সরিয়েছিল যিশুর এক শিষ্য সম্ভবত মেরি ম্যাকডালিন অথবা অন্য কেউ আসলো সেই দেবদূত তখন পাথরটা সরালো পৃথিবী কেঁপে উঠলো সেখানে দুজন শৈন্য ভয় পেয়ে গেল তারপর তারা মৃত মানুষের মতো পড়ে গেল। আর দেবদূর তখন দুই মহিলাকে বলল, তোমরা ভয় পেও না তোমাদের ভয় দেখানোর জন্য এটা করিনি এটার পেছনে অন্য কারণ আছে আমি ওই লোকগুলোকে ভয় দেখানোর জন্যই এটা করেছি তোমাদের জন্য না পাথরটা সরিয়েছি তোমাদের দেখানোর জন্য দেখো যিশু এই সমাধিতে নেই দেখো সমাধিটা একেবারে খালি এটাই আসল কারণ সমাধিটা খালি ছিল এই জন্যই দেবদূত সেই পাথরটা সরিয়েছিলেন আর তাদের জানিয়েছেন যিশুর শরীর সেই সমাধিতে নেই যিশু যিশু সেই সমাধিতে নেই সেই কাপড়টা পরারও কোনো প্রয়োজন নেই এখনকার দিনে মৃতদেহকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তখনকার দিনে কি করা হতো আমি জানি না সেই কাপড়টাও তারপর একপাশে সরিয়ে রাখলেন ভাজ করে রাখলেন কাপড়টা খুলে ভাজ করে রাখলেন এতক্ষণ বললাম সমাধিটা কত বড় ছিল ওকে পরের পয়েন্টটা হলো ইউনুস নবীর অলৌকিক ঘটনা নিয়ে যিশু বলেছেন যেভাবে ইউনুস নবী সেই তিমি মাছের পেটের ভেতরে ছিলেন তারপর তারপর আরো অনেক কিছু যিশু এমনটা বলেন সেইভাবে তিমির পেটের ভেতরে যাব যিশু বলেননি যে তিনি যাবেন কোন তিমির পেটে আর তিমিটা আমাকে নিয়ে তিন দিন সাগরে ঘুরবে যিশু এমন কথা বলেননি তিনি বলেছেন ইউনুসের মতো একইভাবে এখানে উদাহরণ দিয়েছেন ইউনুসের মতো আমি সেভাবে তিন দিন থাকব পৃথিবীর বুকের ভেতরে যদি শব্দগত অর্থে ধরেন যিশু কি তিমির পেটে গিয়েছিলেন না জাননি তিনি ছিলেন একটা সমাধিতে আর সেই জায়গাটা ছিল একটা ক্ষেত্র কবরস্থান রূপক হিসাবে বলা হয়েছে ইউনুস নবী যেভাবে তিন দিন তিমির পেটের ভেতরে ছিলেন একইভাবে আমিও একটা সমাধিতে থাকব তিন দিন ধরে এছাড়াও পবিত্র বাইবেলে বলা আছে তিনি তৃতীয় দিনে উত্থিত হয়েছেন এখানে নির্দিষ্ট করে বলা হয়নি ঘন্টা ঘণ্টা একদিন তারপরে এত মিনিট এত সেকেন্ড এক ঘন্টা না এক ঘন্টা পরে না আগে তিনি কখন উঠেছেন সেই সময়টা উল্লেখ করা হয়নি শুধু বলা আছে তৃতীয় দিন পর দেখা গেল তিনি চলে গেছেন এখানে নির্দিষ্ট করে কোনো সময় বলা হয়নি আর সবশেষে মনে হয় আমার সময় শেষ সবশেষে সময় নষ্ট করবো না সবশেষে আপনাদের একটা কথা বলতে চাই আপনাদের শুধু একটা কথা বলবো পবিত্র বাইবেলে বলা হয়েছে যিশু খ্রীষ্ট যে মৃত অবস্থা থেকে আবার জীবিত হয়েছিলেন অর্থাৎ ক্রুসিফাই হওয়ার পরে তার পুনরুত্থান এই ব্যাপারটা এটা সব মানুষের জন্য না শুধুমাত্র বিশ্বাসীদের জন্য শুধু পাঁচশো অনুসারীর জন্য বারোজন আর একশো সব মিলে আনুমানিক পাঁচশো জন দেখেছিল পুরো ইহুদি জাতি তারা এটা অবিশ্বাস করেছিল বিশ্বাস ছিল না ঈশ্বরের উদ্দেশ্যটা বুঝতে পারেনি সেই জন্য তারা যীশুখ্রিস্টকে মৃত থেকে পুনরুত্থিত হতে দেখেনি তারা যিশুকে জীবিত অবস্থা দেখেনি তার মৃত্যুর পরে तई आप बोल अविश्वास पथ धरे हाँटले अपना किचुद पाँ कारण ईश्वर ही आपनारे आपना एगो प्रकाश करबें जो अपनी ईश्वर के विश्वास करें सरल मन विश्वास कर लेनी सब देखें स्थिर विश्व जीशु आसले ईश्वर एकहार তাহলেই আমরা সব বুঝতে পারবো যদি আপনারা এমনটা করেন যে এই কমাটা একটু ডান দিকে সরাই ওই কমাটা বাম দিকে সরাই তারপর দেখবো যে এই কথাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে এমনটা করবেন না আজকে যিশুকে গ্রহণ করুন মনকে নরম করুন আপনারা তাহলে পাপ থেকে মুক্তি পাবেন মৃত্যু থেকে পুনরুত্থান সেটা অন্য সময় হবে ধন্যবাদ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 জাহাঙ্গীর আর কি আছে দেখুন। কাল রাত সকাল বাংলাদেশে বাংলায় to be with them.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 আমি সংগ্রাম করছি কারণ দেখুন সত্য উন্মোচন কাল রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ধন্যবাদ ব্যস্ত রুপনি এখনো এক মিনিট বাকি আছে এখন আপনাদের সামনে ডক্টর পনেরো মিনিট ধরে তার বক্তৃতা দেবেন আলহামদুলিল্লাহ রহমান রহিমাত আপনি আমি নাকি যদিও আমার চেষ্টা করেছেন আর আমিও ইনশাল্লাহ এখন উত্তর দেব আর আপনারা বিচার করবেন কার কথা অযৌক্তিক আমার নাকি প্যাস্টরের প্যাস্টর রুকনি বললেন যে ডিকশনারির সংজ্ঞাগুলো তিনি চেক করে দেখেননি তবে এটা মেনেছেন যে আমি সত্যি বলেছি বড় হাতের আর ডিকশনারির বক্তব্য অনুযায়ী বলা হয়েছে যীশুখ্রিস্ট উঠেছিলেন মৃত অবস্থা থেকে পুনরুত্থানের জন্য তাকে অবশ্যই উঠতে হবে প্যাস্টোরকে ডিকশনারির সব কথা মেনে নিতে বলছি না কারণ ডিকশনারির সব কথা তিনি হয়তো মানবেন না আমিও মানব না তবে তিনি বাইবেল তো মানবেন সেন্ট পল এ কথা বলেছেন ফার্স্ট করিন্থিয়ান অধ্যায়ের চুয়াল্লিশ অনুচ্ছেদে যে পুনরুচ্ছিত শরীর আত্মা হয়ে যায় আর যিশুখ্রিস্ট বলেছেন গসপেল অফ লুক বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে যে পুনরুদ্ধৃত শরীর তারা দেবদূতের মতো তার আত্মা হয়ে যায় আপনি কি যিশুকে মানেন না কি মানেন না কোথায় মানেন তাহলে যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী তিনি যদি পুনরুদ্ধৃত হন তাহলে তিনি আসবেন আত্মা হয়ে মানুষ হয়ে আসবেন না আমার বলা চোদ্দটা পয়েন্টে সবগুলোই প্রমাণ করে যে যীশু জীবিত ছিলেন তিনি বললেন যে সব কিছুই ক্রসকে কেন্দ্র করে ঈশ্বরের সব এটা কার কথা পল আমি বলিনি মানি যিশু ঠিক কথা বলেছেন পাত থেকে মুক্ত হতে চাইলে ঈশ্বরকে মেনে চলুন পল বলেছেন সবকিছু ক্রস্কে কেন্দ্র করে প্যাস্টরা বললেন আমাদের ভালো কাজগুলো সব মূল্যহীন না থাকলে দ্ধ হয়ে মারা যাননি তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন আমি বলেছিলাম আমাকে গসপেলের মাত্র একটা অনুচ্ছেদ দেখান যেখানে বলা আছে যে যিশু খ্রিস্ট মৃত অবস্থা থেকে পুনরুথিত একটাও পাবেন না তিনি গসপেল অব ম্যাথর আটাশ অধ্যায়ের অনুচ্ছেদটা বললেন আমি অনুচ্ছেদটা পড়েছি তিনি এখানে নেই কারণ তিনি পুনরুত্থিত হয়ে উত্থিত মানে জীবিত ছিলেন আমি ঘুমাই তারপর উত্থিত তার মানে কি আমি পুনরুত্থিত তার মানে কি এই প্যাস্টারও বললেন একটা মেয়েকে দেখেছে তার কথা অনুযায়ী মেয়েটা মারা গিয়েছিল তারপর প্যাস্টরের কথা অনুযায়ী যিশুর দয়া মেয়েটা বেঁচে গেছে তাকে বাঁচানো সম্ভব হয়েছে মেয়েটাকে পুরোধিত হয়েছে না মেটা মৃত্যু থেকে ফিরে এসেছে হয়ে মৃত অবস্থা থেকে জীবিত হননি তিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন। পয়েন্ট বললেন বাইবেলে আছে যিশু নাকি দেয়াল ভেদ করে এসেছিলেন বাইবেলে এমন কথা বলা হয়নি এটা অনুমান অনুমান করা হয় বাইবেলে কথা বলেনি যে যিশু দেয়াল ভেদ করে এসেছিলেন এটা অনুমান আর পুরো ঘটনা জানলে আপনারা বুঝবেন তবে হাতের সময় কম যুখ হাত পা দেখিয়েছিলেন কি জন্য গর্তগুলো দেখানোর জন্য এটাকে বলেছেন আছে যে তোমরা আমার হাত পা দেখো এটা তো আমি নিজেই তোমরা আমার হাত পা দেখো এটা তো আমি নিজেই কারণ আত্মার রক্ত মাংসের শরীর থাকে না क्षतो देखें थमासन से छम पॉन्टी समाधि बड़ कारण मालिक छोधनी कथाटा आगे समाधिटार मालिक छो खूब धनी और प्रभावशाली आराम जोशे সাত নম্বর পয়েন্ট পাথরটা কেন সরানো হয়েছিল পেস্টর উত্তরে বলেন দেবদূতরা পাথরটা সরিয়েছিল আমি এ কথা বলিনি কে পাথরটা সরিয়েছে প্রশ্ন ছিল কেন সরানো হয়েছে প্যাস্টর বললেন লোকজনকে বোঝানোর জন্য যে যিশু মারা যাননি তর্কের খাতিরে আমি মেনে নিলাম লোকজনকে বোঝানোর জন্য পাথরটা সরানো হয়েছিল যিশুতে হোক জড়িয়ে রাখা কাপড়টা খোলার প্রয়োজন হল কেন দুটো প্রশ্ন একসাথে পাথর সরানো আর কাপড় খুলে ফেলা কাপড়টা খুলে রাখা হয়েছিল কাপড়টা খুলে রাখা হয়েছিল কথা বলা হচ্ছে গসপ্লাপ জন বিশ ন যে কাপড়টা খুলে রাখা হয়েছিল গসপ্লাপ মার্কের ষোলো অধ্যায়ে কোন যেহেতু জীবিত ছিলেন তাই কাপড়টা খুলতে হয়েছিল আর পাথরটাও সরিয়েছিলেন প্যাস্টোর বললেন যিশু বলেননি যে তিনি তিমির পেটে যাবেন আমি কখন বলেছি যিশু তিমির পেটে যাবেন কথাটা পরিষ্কার যিশু খ্রিস্ট এখানে বলেছিলেন থাকবেন যীশু খ্রিস্টের কথা কখনোই বলেননি যে তিনি তিন দিন তিন রাত তিমির পেটে ভেতর থাকবেন আমার ধারণা আপনি যিশু খ্রিস্টের পরিষ্কার করে বলা কথাটা বুঝতে পারেননি যেভাবে ইউনুস তিন দিন তিন রাত তিমির পেটে ছিলেন সেই একইভাবে মানুষের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর বুকের ভেতর থাকবেন সেই একইভাবে জীবিত তাহলে যিশু খ্রিস্ট যদি এই ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান তাহলে তিনিও থাকবেন জীবিত কিন্তু খ্রিস্টানরা বলে তিনি ছিলেন মৃত ভবিষ্যৎবাণীটা পূরণ করতে গেলে তাকে জীবিত থাকতে হবে প্যাস্টর বললেন সময়ের কথা আর আমিও একমত গসবেল বলছে তৃতীয় দিনে তিনি উত্থিত হয়েছেন তাই সময়ের দিক থেকে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়েছে এছাড়াও খ্রিস্টান মিশনারিরা তারাও কথা বলেন তারা বলেন তাই তো প্যাস্টারও বললেন একদিন মানে ২৪ ঘন্টা না আমি তর্কের খাতিরে এটা মেনে নিলাম এক মিশনারি আমাকে বলেছিল ধরেন আপনি নিউ গেলেন দুপুর দুটোই সেখানে পৌঁছলেন আর পরের দিন নিউ ছেড়ে গেলেন খুব সকালবেলায় কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি নিউ ইয়র্কে কয়দিন ছিলেন আমি বলব দুই দিন ছিলাম টেকনিক্যালি কথাটা ভুল তবে বোঝার সুবিধার জন্য আমি মেনে নিলাম কোনো সমস্যা নেই আপনি চব্বিশ ঘন্টাও থাকলেন না তারপরও দুই দিন আচ্ছা ঠিক আছে তর্কের খাতিরে মানলাম আর বাইবেল বলছে ব্যস্তটা বললেন আমিও একমত যে যীশুখ্রিস্ট তিনি উত্থিত হয়েছিলেন তৃতীয় দিনে একটা দিনের অংশ সেটাকেও ধরা হচ্ছে একটা পুরো দিন তাই প্যাস্ট্র যেটা মানলাম তত খুটিয়ে দেখলাম না যে কখন তাকে সমাধিতে রাখা হলো শুক্রবার সন্ধ্যার পরে ধরেন আপনি বললেন সন্ধ্যার আগে সেটাও মানলাম তর্কের খাতির মানলাম যদি বলেন বিকেলে সেটাও মানলাম যদি বলেন যদি তিনি বলেন যে যিশু রবিবার সকালে সমাধি ছেড়ে যাননি তিনি গেছেন বিকেলে সেটাও মানলাম তাহলে যিশুখ্রিস্ট সে সমাধিতে ছিলেন দিনের একটা অংশকে পুরো দিন ধরছি প্রথম দিনটা শুক্রবার একদিন শুক্রবার রাত শনিবার দিন শনিবার রাত রবিবার সকাল এর সময় বাড়ান আগে আর পরে এরপরে তিন রাত আর দুই দিন। দিনটা বলছে না যে ইউনুস যেভাবে তিন দিন ছিলেন তিমি মাছের পেটে সে একইভাবে মানুষের পুত্র থাকবেন পৃথিবীর বুকের ভেতরে বলা আছে ইউনুস যেভাবে ছিলেন তিন দিন এবং তিন রাত সে একইভাবে ঈশ্বর পুত্র থাকবেন তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের ভিতর এখানে কি পেলেন তিন দিন আর দুই রাত তিন দিন তিন রাত কোনোভাবেই হচ্ছে না যত প্রমাণ করতে পারবে না এটা তিন দিন রাত কখনো না। আর যদি কোন মিশনারি বলেন তিনি নিউ গেলেন একদিন দুপুর দুটোই পরের দিন সকালে চলে আসলেন এটা দুই দিন মেনে নিলাম কিন্তু যদি বলেন আমি নিউ ইয়র্কে দুই দিন আর দুই রাত ছিলাম আমি বলবো তিনি মিথ্যবাদী বড়সড় মিথ্যেবাদী এটা বলতে পারেন দুই দিন আমিও মানলাম যে একটা দিনের অংশই পুরো দিন তর্কের খাতিরে মানলাম কিন্তু দুই দিন আর দুই রাগ বলতে পারবেন না যদি বলেন মিথ্যে বলছেন প্যাস্টর বললেন শেষ পয়েন্টে তিনি বললেন যিশুখ্রিস্টকে কেউ নাকি জীবিত অবস্থায় দেখেনি এটা আগেই প্রমাণ করেছি আমি চোদ্দটা পয়েন্টের কথা বলেছি তিনি কয়েকটার উত্তর দিয়েছেন সেই যুক্তিগুলো আবার খন্ডন করেছি যুক্তি বলে যিশুখ্রিস্ট তখন ছিলেন জীবিত তার মানে সেন্ট পলের কথা অনুযায়ী যিশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী তিনি ক্রুসিফাইড হননি এবং পুনরুথিত হননি আর যদি ক্রুসিফাইড না হন যে মানুষ জাতির প্রত্যেকেই চার্চা এবং শিক্ষা দেয় যে সব মানুষই পাপের মধ্যে জন্মায় প্রত্যেকটা শিশু এই পাপ নিয়ে জন্মায় উনি যে আদি পাপের কথা বললেন আর যেটা বলেছেন ঠিকই বলেছেন ঠিকই বলেছেন তবে তার সিদ্ধান্ত সেটা যৌক্তিক না তিনি বললেন যে আদম আর হাওয়া আলা ইসাল্লাম আল্লাহ কমান্য করেছিলেন আর তারা একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন সেজন্য আল্লাহ তালা তাদের শাস্তি দিলেন আর তিনি বললেন বেহ থেকে বের হয়ে যাও এটা যথেষ্ট না এছাড়া বলা হচ্ছে উনি রেফারেন্সটা বলেননি যে জেনেস স্ত্রীদের ষোলো অনুচিত বলছে যে পুরুষরা তোমরা কষ্ট করে উপার্জন করবে আর নারী তোমরা তোমাদের স্বামীর অধীনে থাকবে আর প্রসব যন্ত্রণা পাবে গর্ভধারণ অভিশাপ বাইবেল তেমনই বলছে যাই হোক খ্রিস্টানরা বলে যে প্রত্যেক শিশু পাপের ভিতরে জন্মায় আদমের সময় থেকে একদম সেই সময় থেকে পৃথিবীর শেষ শিশুটি জন্মানো পর্যন্ত সবাই পাপের ভিতরে আমি একটা প্রশ্ন করি যখন আদম সেই নিষিদ্ধ ফল খেয়েছিলেন আমাকে জিজ্ঞেস করেছিলেন খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন না হয়তো প্যাস্টালকে জিজ্ঞেস করেছিলেন আমাকে করেননি যদি আমাকে জিজ্ঞেস না করে থাকে তাহলে আমি কেন তাই থাকবো কেন অযৌক্তিক ঈশ্বরকে অযৌক্তিক না খ্রিস্টানরা পাপের যে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে একমাত্রেন প্রাশ্চিত করতে যাতে সে নিজের জীবনে উৎসর্গ করতে পারে আসুন দেখি পবিত্র বাইবেলের ব্যাপারে কি বলে তারা পাপের প্রাশ্চিত সম্পর্কে বলেন যে যীশু খ্রিস্ট জীবন দিয়েছেন মানুষ পাপের জন্য একথাটা পেস্টর বলেছেন আর খ্রিস্টান মিশনারিরাও বলে বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে এই কথাটা দুইবার আছে ওল্টেস্টেমটা ইজেকে আঠারো অধ্যায় বিশ অনুচ্ছেদ ইজেকে আঠারো অধ্যায় চার অনুচ্ছেদ যে পাপ করবে সে মারা যাবে তবে যদি ইজেকে বিশ অনুচ্ছেদটা পড়েন সেখানেই অনুচ্ছেদটা শেষ হয়নি এটা হলো অনুচ্ছেদটা শুরু পুরো অনুচ্ছেদটা বলছে খ্রিস্টান মিশনারিরা বলেন যে পাপ করবে সে মারা যাবে সেজন্য প্রত্যেক মানুষ পাপের ভিতর জন্মায় সেজন্য আমরা পুস্তিক্ষারে বিশ্বাস করব পাপ মুক্তির জন্য পুরো অনুচ্ছেদটা বলছে ইজেকে আঠারো অধ্যায় বিশ অনুচ্ছেদ যে পাপ করবে সে মারা যাবে তবে পুত্র পিতার পাপের বোঝা বইবে না আর পিতা পুত্রের পাপের বোঝা বইবে না ভালো লোকের ভালো কাজ তার সাথেই থাকবে খারাপ লোকের খারাপ কাজও তার সাথে থাকবে এর এরপরের অনুচ্ছেদটা বলছে ইজেকে আঠারো অধ্যায় একুশ অনুচ্ছেদ এখানে বলা হয়েছে কিন্তু যদি সেই ব্যক্তি পাপ থেকে সরে আসে আর তারপর থেকে সব ভালো কাজ করে সে বেঁচে থাকবে সে মারা যাবে না এটাকে বলেছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট ইজেকে আঠারো অধ্যায় বিশ থেকে একুশ অনুচ্ছেদ সে মারা যাবে না যদি ভালো কাজ করেন আপনি মারা যাবেন না যিশুখ্রিস্ট নিজেই বলেছেন পাপ থেকে মুক্তি চাইলে ঈশ্বরের আদেশ মেনে চলো আর সেন্ট পল বলেছেন যে যিশু যদি মৃত থেকে উত্থিত না হন আমাদের শিক্ষা তোমাদের বিশ্বাসও মূল্যহীন আমি প্রমাণ করেছি যে যিশুখ্রিস্ট আসলে কখনোই ক্রুসিফাইড হননি এখানে আপনারা হয়তো বলবেন যে ख्रीस्टाना सबाई के विश्वास करणा सब ख्रीटान एक रकम भावे जीशुख्रीट क्रुसिफाएडा कारण बैबल अनेक विशेषज्ञ आशुख्रीट आसले क्रुष्बिद हो मारा जा क्रुषमिद हो नामान समय जीवित छे ख्रीटान धर्म प्रथम दिखे कम कर যারা বিশ্বাস করত যে যীশুখ্রিস্টের বদলে অন্য কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল এটাকে তারা বলে সাবস্টিটিউশন থিওরি সেসবিয়ানরাও এটা বিশ্বাস করত কার্পেটরাও সবাই খ্রিস্টান এটাই বিশ্বাস করত নাজারাইটরাও বিশ্বাস করতো করিন্থিয়ানরাও বিশ্বাস করতো খ্রিস্টানদের অনেকগোত্রই বিশ্বাস করত যে সেখানে যীশুখ্রিস্টের বদলে অন্য কাউকে ক্রুশে ঝুলানো হয়েছিল গসপেলা বান্না আছে। আছে ব্যাস্ট্রম্ভবত এটা মানবেন না এখানেও বলা হয়েছে যে যীশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি এরাও খ্রিস্টান আমি এই কথাগুলো আগে বলিনি কারণ পেস্টর বলবেন আমি গসপালা বার্নাবাসে বিশ্বাস করি না আমি নাজা হামাদির পুঁথিগুলো বিশ্বাস করি না তাহলে তিনি কি বিশ্বাস করেন বিশ্বাস করেন বাইবেল আমি বাইবেল থেকে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট আসলে কখনোই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি আপনি বললেন যে যীশু খ্রিস্ট নাকি যদি গসবেল অফ ম্যাথু পড়েন সাতাশ নম্বর অধ্যায়ের ছেচল্লিশ অচিত বলছে এছাড়াও গসপেল অফ মার্ক পনেরো অধ্যায়ের চৌত্রিশ বলছে যখন যীশুকে ক্রুশে জোরানো হলো তিনি কাঁদছিলেন দ্ধ হননি তাহলে কাঁদবেন কেন আপনি যে বাইবেলই দেখেন হোক ইংলিশ বাইবেল অথবা হিব্রু বাইবেল অথবা হোক সেটা মারাঠি বাইবেল অথবা উর্দু বাইবেল হিব্রুধৃতিটা সব বাইবেল এসে এল্লাই এল্লাই লামি আর অনুবাদটা পরে আমি আমার লেকচার শুরু করার সময় পবিত্র করণের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরা ইসলার একাশি নম্বর আয়াতের উল্লেখ করা হয়েছে আমি মোহাম্মদ বদরুদ্দানা দেখছেন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 সমাধান এখন শুরু করছি আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব অর্থাৎ উন্মুক্ত প্রশ্ন এবং উত্তর পর্ব আমাদের হাতে এখন সময় আছে আনুমানিক ৫০ মিনিট প্রশ্নোত্তর পর্বের জন্য এই সময়টা পাচ্ছি এখানকার নিয়মগুলো হলো আপনাদের প্রশ্নগুলো আজকের টপিকের উপরে হবে ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড টপিকের বাইরে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত আর যথাযথ করবেন প্রশ্ন করতে এসে আপনারা লেকচার শুরু করবেন না প্যাস্টার রুকনি আর ডক্টর জাকির আপনাদের প্রশ্নের উত্তর দেবেন তাদের উত্তরগুলো পাঁচ মিনিটের বেশি হবে না আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করতে পারবেন দ্বিতীয় প্রশ্নের জন্য আপনাকে আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হবে তারপর সময় পেলে সেই প্রশ্নটা করবেন এবারে প্রথম প্রশ্নটি করা হচ্ছে পুরুষদের মধ্য থেকে ডানদিকের মাইক থেকে ডক্টর জাকিরের জন্য আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়কের কাছে যিশু ক্রুসিফাই হয়েছিলেন মানুষ পাপের জন্য এই প্রশ্নটা বেশ যৌক্তিক এর উত্তরের কিছুটা অংশ আমার লেকচারে বলেছি আর বাইবেল থেকেও প্রমাণ করেছি যে বাইবেলের কথা অনুযায়ী বাইবেলের কথা অনুযায়ী বুক অব ইজেকিল আঠারো অধ্যায়ের অনুচ্ছেদ বলছে যে যে পাপ করবে সে মারা যাবে কিন্তু যদি সে পাপ থেকে সরে আসে এবং ভালো কাজ করে সে মারা যাবে না আর পুত্র পিতার পাপের বোঝা বইবে না পিতা ও পুত্রের পাপের বোঝা বইবে না আমার বাবার অপরাধে আমি অপরাধী হব না আর আমার অপরাধে আমার বাবা অপরাধী হবে না পবিত্রক্রণে একই ধরনের কথা রয়েছে বিভিন্ন জায়গায় আছে পবিত্রক্রণে সুরা নামের একশো চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসলার ১৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এ ছাড়াও কোরআনে সুরা ফাতিরের সতেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা জুমারের সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এমন অনেক জায়গায় বলা হয়েছে যে তোমাদের মধ্যে একজন কখনো অন্য আরেকজনের ভার বহন করবে না একই কথা ইসদেকিল আঠারো অধ্যায়ের বিশ অনুচ্ছেদ তার মানে তার মানে পাপ উত্তরাধিকার সূত্রে আসে না প্যাস্টোর তার লেকচারে একটা উদাহরণ দিলেন নবী ইব্রাহিমের সেই গল্পটা कुरबानी दिन शेष मुहूर्ते न्यायान परीक्षा करीक्षा इब्राहिम क्षति करते चाननी चानी इब्राहिम ऐले मारा जा चिंता करें এখানে দেখবেন আল্লাহর নবী যীশুখ্রিস্ট মারা গেলেন পৃথিবীর অন্য সব মানুষের পাপের জন্য এটা ইজেকিলের এই অনুচ্ছেদের কথার বিরুদ্ধে কথা বলছে বংশ পরম্পরায় পাপ আসে না যদি আদম আলাইসাল্লাম পাপ করেন তাহলে তিনি যে পাপ করেছেন সেটার কারণে আমি কখনো দায়ী হব না এবার আপনাদের একটা উদাহরণ দেই মনে করেন একজন ধনী লোক তার অনেক বৃত্ত আছে তিনি তাদের বলেন তোমরা ভুল করো না তারপরও তারা ভুল কাজ করে তখন লোকটা বলল দেখো আমার ছেলে তাকে আমি ভালোবাসি তারপর ছেলেটাকে মেরে ফেলল তারপর তোমাদের পাপের জন্য আর আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম এটা কি যৌক্তিক অযৌক্তিক আল্লাহ তালা নিজের ছেলেকে মারলেন আমরা মানিও না তিনি আল্লাহর ছেলে আমরা মানি না যিশু আল্লাহর ছেলে ভালো মানুষ হিসেবে একজন ষোল অধ্যায় সতেরো আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে বিশ্বাসীদের সাথে এই নিদর্শনগুলি থাকবে আমার নাম নিয়ে তারা শয়তান তাড়িয়ে দেবে তারা কথা বলবে বিভিন্ন নতুন ভাষায় সাপে কামড়ালে তাদের কিছুই হবে না আর যদি তারা কোনো যদি তারা বিষাক্ত কিছু পান করে এতে তাদের কোনো ক্ষতি হবে না এখন এটা যদি সত্যি হয় আপনি কি এই বিষটা খাবেন এটা খুবই বিষাক্ত আর আমার মনে হয় এই বিষে আপনার ক্ষতি হতে পারে কিন্তু আপনি যেহেতু বিশ্বাসী তাই কোনো ক্ষতি হবে না আপনি কি এই বিষটা খেয়ে এটা প্রমাণ করবেন আর যদি কোনো ক্ষতি হয় সেজন্য আমরা কিন্তু দায়ী থাকব না আচ্ছা এই ব্যাপারটা এই ব্যাপারটা নতুন না আমরা আগেও এমনটা দেখেছি আগেকার দিনে চীন আর রাশিয়ায় এমনটা অনেক হয়েছে মানুষকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে এখানে আপনি আসলে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করছেন এই ধরনের ক্ষেত্রে আমি আপনার সাথে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করব না আমি এখানে এই ঠাট্টা করব না বিশ্বাসী হলে তো কোনো ক্ষতি হবে না শুধু বিশ্বাসী হলে হবে না এখানে আসলে এটার উপযুক্ত সময় আছে আমরা এখানে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করব না তাহলে বলছেন ভাই আপনি তো আপনার প্রশ্নটা করেছেন বক্তাকে এখন উত্তর দিতে দিন আর তাকে কথা বলতে দিন উনি উত্তরটা আগে দিক আপনি ওই বোতলটা ধরে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন হ্যাঁ ভাই আপনি বলেন একটা কথা চালু ছিল যে যিশু যদি উপর থেকে পড়ে যান তার পা ভেঙে যাবে না দেবদূতরা তাকে রক্ষা করবে শয়তান যিশুকে লাভ দিয়ে তা প্রমাণ করতে বলব তিনি বললেন না ঈশ্বরকে প্রলুব্ধ করো না আমিও একই উত্তর দিলাম প্রলুব্ধ করবেন না এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর হয়ে মারা গেছেন পুরো মানুষ পাপের জন্য আরো বলা হয় তিনি নাকি ঈশ্বর ইসলাম আর খ্রিস্টান ধর্ম ইসা আলাই বা যীশু খ্রিস্টকে কিভাবে দেখে বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন তবে তার আগে কিছু কথা বলতে চাই আমি তাকে অভিনন্দন জানাই তিনি তার লেকচারে বললেন যে যীশুখ্রিস্ট অনেক অলৌকিক কাজ করেছেন তার বিশ্বাসও বেড়েছে তিনি যখন বোম্বে এসেছিলেন তখন তার স্পন্ডেলাইটিস হয়েছিল আর ডাক্তার হিসেবে আমি জানি এটা খুব জটিল অসুখ তিনি বললেন যীশুখ্রিস্ট তাকে সুস্থ করেছেন তারপরে তার বিশ্বাস বেড়েছে তার কথা কথায় যিশুখ্রিস্ট একটা মেয়েকে জীবন দিয়েছে এখন মনে তার বিশ্বাসটা কমে গেছে ইসলাম আর যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন গস্তলা ম্যাথিউ চব্বিশ অধ্যায়ের চব্বিশ অনুচ্ছেদে বলেছেন তোমাদের মাঝে অনেক নকল খ্রিস্ট নকল নবী আসবে তারা অরৌকিক অনেক কিছুই দেখাবে পাঠিয়েছেন এ ব্যাপারে ইসলাম আর খ্রিস্টান ধর্ম কি বলে এখানেও একটা আয়াতে যথেষ্ট সুরা মাই বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তারা কুবরি করে ধর্মের অবমাননা করে যারা বলে যে যী শুখ্রিস্ট মারিয়মের পুত্র হচ্ছেন আল্লাহ সুবাহ তালা এবং তার আবাস হবে জাহান্ন জালিনদের জন্যে কোনো সাহায্য করে নাই যদি আল্লাহর সাথে কাউকে শরিক করেন যদি বলেন জান্নাত আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে হতে পারবেন না আর খ্রিস্টান ধর্ম কি বলে আমি আগেও বলেছি গোটা বাইবেল স্পষ্ট করে বলা আছে এমন কোন কথা কোথাও খুঁজে পাবেন না যেখানে যিশু খ্রিস্ট নিজের মুখে দাবি করেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো আমি খ্রিস্টান করছি। সবাইকে বলছি গোটা বাইবেলে এমন কথা দেখান যেখানে স্পষ্ট করে বলা আছে যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো এমন কিছু কথা আছে যেগুলোতে এমন মনে হতে পারে তবে প্রসঙ্গ জানলে পরিষ্কার হয়ে যাবে আর যিশু খ্রিস্টই বলেছেন এটা আছে গসপিলাভ জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে আমার পিতা আমার চেয়ে বড় গসপিলাভ জন দশ নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদে আছে আমার পিতা সবার চাইতে বড় গসপলভ ম্যাথু বারো নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে আছে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপ্লব লুক এগারো নম্বর অধ্যায়ের বিশ অনুচ্ছেদে আছে আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙুলের সাহায্যে গসপিল্লব জন পাঁচ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আছে আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখান থেকে বিচার করি আর আমার বিষয় সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি কেউ যদি বলে আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা সে একজন মুসলিম সতেরো অধ্যায়ে তিন অনুচ্ছেদে আছে এই হল চিরস্থায়ী জীবন যাতে করে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো আর যিশু খ্রিস্টকে যাকে আমি পাঠিয়েছি বুক অব আছে দুই নম্বর অধ্যায়ের বাইশ অনুচ্ছেদে হে নাজরাত শহরের যিশু যাকে মহান ঈশ্বর পাঠিয়েছেন তোমাদের মধ্য থেকে তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন আর তোমরা সাক্ষী থাকবে তাকে মহান ঈশ্বর পাঠাবেন তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন তাহলে যিশু খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি তিনি ছিলেন আল্লাহ স্বাহ তল্লা একজন প্রেরিত রাসীন আশা করি উত্তরটা পেয়েছেন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 আমাদের সাথে অংশ নিন আল্লাহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জি বি বাহান্ন এল ওয়াইটি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় শর্ট কোড मानवतार समाधान असंतुष्टि জন্ম মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে কিন্তু আমি নিরাশ না হই এটা যদি করে দেবেন আব্দুল বিন আব্বাস মুজফার বিনসিম আক্রমুজাম বিন আব্দ সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের ण देखु परिणती रुन सम्प्रचार सकाल साढ़े छंगे बीस टी ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলসালামের শিক্ষাসমূহ কী হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ सकाल नशे ट प्रश्न महिला যদি যিশুর প্রসিফিকশন আর পুনরুদ্ধানে বিশ্বাস করলেই আমরা পাপ থেকে মুক্ত হতে পারি আর যিশু যদি মানবজ্যোতির পাপের জন্য মারা যান তাহলে যীশুখ্রিস্টের আগে যারা ছিলেন তাদের পাপ মুক্তি কীভাবে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আর বাইবেলের অনেক জায়গায় এটার উল্লেখ আছে সেখানে আপনার প্রশ্নের উত্তর পাবেন ইতিহাসে ক্রসের ব্যাপারটা অনেক জায়গায় আছে খ্রিস্টানরা যারা যিশু খ্রিস্টের পরে এসেছে তারা যিশুকে বিশ্বাস করে আর তারা রক্ষা পাবেই কারণ তারা যিশুকে বিশ্বাস করে যিশুর আগের বিশ্বাসীরা ইব্রাহিম এছাড়া আরও যেসব বিখ্যাত মানুষ ছিলেন তারা বিশ্বাস নেই ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন তারা নবী ছিলেন আর ভবিষ্যতের দিকে ছিলেন। যিশু কবে আসবেন সেই দিকে তারা যিশুকে বিশ্বাস করেছেন এই জন্য তারা রক্ষা পেয়েছেন এটা বলা আছে তারা যখন মারা যান তখনও তারা ভবিষ্যতের দিকেই তাকিয়েছিলেন তারপর যিশু যখন মারা গেলেন তখন তিনি যে কাজটা সেখানে করলেন তিনি সেখানে গেলেন সেখানে সব নবীরা ছিলেন আর তাদের মুক্ত করে দিলেন কারণ তারা বিশ্বাস নিয়ে মরেছিলেন তারা স্বর্গে যেতে পারছিলেন না কারণ তখনও তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়নি এই নবীদের আত্মা তখন অন্য কোনো আধ্যাত্মিক জায়গা ছিল যিশু তখন তাদের কাছে গেলেন তাদের মুক্ত করলেন আর যিশু যখন ক্রসে মারা গেলেন দেখা গেল পুরনো আমলের নবীদের কবরগুলো সব খালি তাদেরকে জেজুজালে দেখা গেল সবাই নিজের চোখে দেখেছে তাহলে আগের লোকজনরা ভবিষ্যতের খ্রিস্টকে দেখবে বিশ্বাস নিয়ে তাহলে রক্ষা পাবে যীশু তাদের পাপের জন্য প্রাশ্চিত করবেন আর বর্তমানের লোকজনরা। যেমন আমি আর অন্যরা পেছনে তাকাবো আর যীশুর প্রতি বিশ্বাসী আমাদের রক্ষা করবে ক্রসের প্রভাবটা সব সবসময় থাকবে ক্রসটা আসলে চিরস্থায়ী আগের মানুষের জন্য ভবিষ্যতের জন্য বর্তমানের জন্যে ধন্যবাদ হ্যাঁ ভাই আমার নাম জল ঠাকুর আমি একজন স্টুডেন্ট উপরের ঘরে যিশুখ্রিস্ট এসেছিলেন আত্মার রূপ নিয়ে এতে কি প্রমাণ হয় না তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছিলেন ভাই আপনি প্রশ্ন করলেন যে যীশুখ্রিস্টরা নাকি তখন আত্মার রূপ নিয়ে এসেছিলেন সেই উপরের ঘরে এটাই প্রমাণ করা যে তিনি মারা গিয়ে পুনরুদ্ধৃত হয়েছেন যে অনুচ্ছেদটার কথা বললেন সেটা গসপেলের সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ এটার কথা আমার লেকচারও আমি বলেছি বলা আছে যে যিশুর শিষ্যরা তখন ভয় পেয়ে গিয়েছিল তারা ভেবেছিল যে তিনি একজন আত্মা ভেবেছিল তারা মনে করেছিল তিনি আত্মা এখানে বলা হয়নি যে পরিষ্কার করতে পরের অনুচ্ছে আমি নিজেই আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার রক্ত শরীর থাকে না এখানে যিশুর শিষ্যরা তারাই আসলে ভুল ভেবেছিল যে তিনি আত্মা এ ব্যাপারটা যিশুই পরে পরিষ্কার করে দিলেন যে দেখো আমার হাত দেখো আমার পা দেখো তাহলে তোমরা আমি আমাকে এই অনুচ্ছেদটা এটাও বলছে যে তিনি মারা যাননি তিনি তখন মানুষ ছিলেন অর্থাৎ পুনরুচ্ছিত হননি আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই গুড ইভিনিং ব্রাদার রুকনি আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করব। তবে সেটা টপিকের উপরে না কারণ আপনিও আসলে টপিকের বাইরে কথা বলেছেন আমি যতটুকু শুনলাম আপনি আজকে বলেছেন অনেক কথাই বাইবেল পলের কথাবার্তা ইত্যাদি তবে আপনি টপিকের উপরে পাঁচ মিনিটে বেশি বলেননি আপনি যে সব ব্যাপারে কথা বলেছেন আমি সেগুলোর উপরে প্রশ্ন করব। আপনি বলেছেন মুসানবি পাঁচটি বই লিখেছেন এই বইগুলি হলো জেনেসিস এক্সোডাস ডেভিডেক নাম্বার্স এবং ডিউটেরোনি এই বইগুলি লিখেছেন মুসা যদি মুসা এই বইগুলি লিখে থাকেন তিনি এ কথা কিভাবে বলেন যে পৃথিবীর কোনো মানুষই জানে না যে মুসা নবীর কবর কোথায় অবস্থিত তিনি ১২০ বছর বেঁচে ছিলেন এটা কিভাবে সম্ভব তাহলে যে লোক আর আপনিও জানেন যে বাইবেল প্রথমে কিন্তু ইংরেজি ভাষায় লেখা হয়নি এখানে প্রথম ভাষাটা ছিল কনিগ্রিক তার ছিল অ্যারামাই হিব্রু আর অ্যারামাই এটা এটা একটা অনুবাদ পবিত্র বাইবেল একটা অনুবাদ আর সেখানে আপনারা যা লিখছেন সেটা আসলে আপনি বললেন দুজন দেবদূত পাথরটা সরালো এখানে আপনারা বলছেন দেবদূত তবে অর্জিনটা গ্রিকে এই শব্দটা হলো জেন জেন জেন শব্দটা অনুবাদ করেছেন দেবদূত তারপর শিষ্যদের কথা ধরেন বারোজন বাদে তাদেরকেও বলছেন শিষ্য আপনারা আসলে শব্দ নিয়ে খেলছেন এখন আমাকে বলেন বাইবেলের কোন ভার্স্যটা সঠিক বাইবেলের অনেক ভার্সন আছে আর বাইবেল আসলে কোন ভাষায় লেখা হয়েছিল আমার মনে হয় না ভাষাটা ইংরেজি কারণ তেমন যদি হতো না না আমার প্রশ্নটা শেষ করি আমার প্রশ্নটা সহজ প্রশ্নটা আসলে খুবই সহজ কারণ পেস্টার যে কথাগুলো বললেন তার অনেক কিছুই আমি বুঝিনি আপনারা নিয়মটা একটু শিথিল করেন প্লিজ এটা হলো আমার প্রশ্ন প্রশ্নটা আবারও বলছি বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল সেটা কি ইংরেজি নাকি অন্য কোনো ভাষা আর আমি বেঁচে থাকা অবস্থায় আমার মৃত্যুর কথা বইতে লিখেছি এ ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেন আপনার মাইকটা ধার করলাম ভাই আপনি খুব একটা প্রশ্ন করেছেন আর আর একদিন আমরা চায়ের দোকানে চা খেতে খেতে এটা নিয়ে আলোচনা করবো না না না এটা তো সহজ প্রশ্ন একেবারেই সহজ প্রশ্ন বাইবেলের কোন ভার্সটা সঠিক আর মুসার যৌক্তিকতা কিছা বেঁচে থাকা অবস্থায় লিখলেন না আমি বিচার করছি না বললেন কি বাইবেল নাকি না শোনেন ভাই আমরা আপনার আগ্রহের প্রশংসা করছি আর প্যাস্টর রকমীও আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন চা খেতে খেতে আলোচনা করবেন আর প্যাস্টর সেই চায়ের দামটাও দেবেন তাই না বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করলেন যে ট্রিনিটির মতবাদটা আসলে কি আর ক্রুসি সাথে এর সম্পর্কটা কি এফআইন এটা বলার জন্য ধন্যবাদ না হলে বুঝতে একটু অসুবিধা হতো এখানেও ইসলামিক দৃষ্টিভঙ্গি আর বাইবেলের দৃষ্টিভঙ্গি কোরআন এখানেও সালাসা তারা তো কুফরি করছে ধর্মের অবমাননা করছে যারা এমন বলে আল্লাহদ্দিনের মধ্যে একজন অর্থাৎ এরপরে সুরের একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ट्रनीिटी निवृत्त हो तुम्हारे कल्याण कर सब मिलिए बैबल खुजे देखें पुरो बैवल भेतरे ट्रिनिटी शब्द उल्लेख करा बैबल पढ़ें आकार पवित्रकर्णन प्राय देखु अक्षरगुल आकार छोट এখানে আরবি আর ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে এই বাইবেল আসলে আকারে পবিত্রকরণের দ্বিগুণের চাইতেও বেশি বাইবেলের কথা ট্রেনিটি শব্দটা পাবেন না কোথাও না কাছাকাছি যে অনুচ্ছেদটা আপনারা এখানে পেতে পারেন যেখানে ট্রেনিটির কথা বলা হচ্ছে সেটা আছে ফার্স্টেম্বর জনে পাঁচ নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদে বলা হয়েছে স্বর্গে তিনজন সবার হিসাব রাখবে মহান পিতা পুত্র আর পবিত্র আত্মা আর এই তিনজন এক কাছাকাছি অনুচ্ছেদ স্ট্যান্ডার্ড ভার্সান ভাই জানতে চাচ্ছিলেন কোন ভার্সন আমি এখানে পাঁচ মিনিটের মধ্যে সব উত্তর দেওয়ার চেষ্টা করছি এটা হলো রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন নতুন ভার্সন ভার্সন মানে এর এক একটা একে রকম আর খ্রিস্টানদের সংস্করণ আছে এই বাইবেলের তবে কোনোটাই একরকম না এটা হলো নিউ কিংজেলস আছে। এটা ডুয়ে ভার্সন এখানে আছে তিয়াত্তরটা বই এখান থেকে সাতটা বই বাদ দেওয়া হয়েছে অনেকেই সাতটাকে বলে এগুলো বানানো হয়েছে কারা এমনটা করেছে প্যাস্টার্ন বাইবেলটা নিউ কিং জেমসান্ডারটা এটা সংস্কার করেছেন মোট বত্রিশ জন উচ্চ পদস্থ বিশেষজ্ঞ যাদের পেছনে রয়েছে মোট পঞ্চাশটি খ্রিস্টান ধর্মীয় সংস্থা তারা বলেন কিং জেমস ভার্সানে অনেক ভুল রয়ে গেছে আর এই সংস্কার করার পর তারা এই অনুচ্ছেদটা বাদ দিয়েছে যেটা সাথে ট্রিনিটি মতবাদ মিলে যায় ফার্স্টার জন পাঁচ অনুচ্ছেদ যে এটা বানানো হয়েছে এটা বানানো গল্প এটা পরে ঢুকানো হয়েছে বাদ তারা মুসলিম রানা হিন্দুরানা বত্রিশ জন খ্রিস্টান বিশেষজ্ঞ খুবই উচ্চ উচ্চপদস্থ যাদের পিছনে পঞ্চাশটি খ্রিস্টান সংস্থা আছে তারা অনুচ্ছেদটা বাদ দিয়েছে যেটা তিনটি মতবাদের কাছাকাছি ছিল যে এটা বানানো হয়েছে ট্রিনিটি শব্দটা বাইবেলের নেই যীশু খ্রিস্ট নিজেকে কখন ঈশ্বর দাবি করেননি আমি এই কথা আগে বলেছি যারটা সবাইকে শেখানো হয় তারা বলে পিতা হলেন একজন পুত্র হলেন একজন আর পবিত্র আত্মা একজন কিন্তু তারা তিনজন ন না আসলে একজন একজন আরেকজন আরেকজন কিন্তু তিনজন না একজন এটা কি এক যোগ এক যোগ এক সমান তিন কিন্তু খ্রিস্টটা বলে যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন আপনি যখন পিতার কথা ভাবেন তখন মনে কোন ছবি ভাসে আর তখন একজন খ্রিস্টান তার মনে ছবি ভাসে যে মহান ঈশ্বর সান্টা ক্লোজের মতো স্বর্গে বসে আছেন তার সিংহাসনে বসে আছেন যখন আপনি ভাবেন শব্দ বা পুত্র বা যীশুখ্রিস্টির কথা তখন জেফ্রি হান্টারের কথা ভাবেন কিং অফ কিংস ছবিতে জেফরি হান্টার সোনালি চুল শ্বেতাঙ্গ দেখতে ইহুদিদের মতো না তার নাকটাও খাড়া এরকম জেফ্রি হান্টার আর যখন পবিত্র আত্মার কথা বলে একটা ঘুঘু পাখির মতো যেটা এসেছিল জনদা ব্যবসিস্টের সাথে সময় অথবা সেই ধোঁয়ার মতো পেন্টাকাই তিনটি আলাদা ছবি কিন্তু যদি প্রশ্ন করেন আপনারা কটা ছবি দেখেছেন তারা বলবে একটা আপনি যতই চেষ্টা করেন এই তিনটি ছবিকে কখনোই এক করতে পারবেন না তবে জিজ্ঞেস করেন কটা ছবি দেখেছেন তারা বলবে একটা তার মিথ্যে বলছে কারণ এক যোগ এক যোগ এক সমান তিন যোগ করলে এক হয় না তারাও ধরণ বলে দেখেন স্ত্রীটির এই মতবাদটা বুঝতে পারা খুব কঠিন একজন লোক সে বাবা হতে পারে ভাই হতে পারে আর একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে তাহলে ঈশ্বর কেন পিতা পুত্র আর পবিত্র হবে না আচ্ছা ঠিক আছে আসুন একটু ভালো করে দেখি ধরেন একজন লোক কারো বাবা আবার কারো ভাই আর একজন ব্যবসায়ী এখন লোকটার বোন কিছু কথা বললো গোপন কথা স্বাভাবিকভাবেই লোকটার বাবা সত্ত্বে সে কথাটা জানবে ব্যবসায়ী সত্ত্বাটাও জানবে কিন্তু যদি বাইবেল পড়েন গস্ত মার্চ তেরো দেশ বত্রিশে বলা হয়েছে যীশু খ্রিস্ট নিজেই বলেছেন সেদিনের কথা সেই সময়ের কথা কোনো মানুষ জানে না কোন দেবদূত জানে না এমনকি পুত্র জানে না শুধু স্বর্গ জানেন তার মানে শেষ বিচারের দিনের কথা যীশু খ্রিস্ট জানে না দেবদূতটাও জানে না পবিত্রাত্মাও জানে না শুধু মহানিশ্বই জানেন তার মানে এই তিনজন আসলে এক নন তিনজন আসলে এক নন এই ট্রিনিটি এমন একটা মতবাদ যেটা অযৌক্তিক এটা আমি মোহাম্মদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেড ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বিভিন্ন ঈশ্বর এগুলো করান না কিন্তু আদি পাপ সম্পর্কে যে মতবাদ আছে সেটার ব্যাপারে বললেন যে মানুষ পাপের ভেতরে জন্মায় এই কথা দুটো কি পরস্পর বিরোধী নয় मानूष आसले सबाई पापी जन्माय पपे प्रकृति नहीं जन्माय ओके ते सब मानुषर मध्य पाप करार प्रवृत्ति रेतु एक शिशु मारा गर्गे जाटाई विश्वास करी ओके तब यू तारबा मायर पापर बोझा बहन करा और यह बेपारे এ ব্যাপারে ডক্টর ডক্টর জাকির বাইবেলের উদ্ধৃতি দিলেন ঠিকই বলেছেন তিনি পুত্র তার পিতার পাপের বোঝা নেবে না এখানে পাপ আর নরকের শাস্তি ভোগের কথা বলা হচ্ছে ওকে তাহলে পাপের প্রবৃত্তি এটা পেয়েছে আদি পিতা আদমের কাছ থেকে পাপ করি কারণ আমি একজন পাপি বুঝলেন পাপি মানে পাপের প্রবৃত্তি আছে এটা উত্তরাধিকার হিসাবে পেয়েছি ওকে এটা আসলে পাপই নয় যখন মানুষ পাপ করে সে তখন শুধু নিজের ক্ষতি করে তাহলে আপনার সমস্যার সমাধানটা হলো অন্য ব্যাপারটা মানুষের উপর অভিশাপ করতে পারে এখানে পাপ আছে আর অভিশাপও আছে এটা নিয়ে কিছু বলার দরকার নেই আমি আমার বাবার পাপের বোঝা বইব না আমার উপরে অভিশাপ আছে আপনারাও এই ব্যাপারটা বুঝতে পারবেন আমার বাবা অনেক ভুল করেছেন তবে ঈশ্বরের দয়া তিনি বিশ্বাসী হয়ে মারা গেছেন তবে আমি এখনো ভুগি কারণ তিনি অনেক ভুল করেছিলেন উত্তরাধিকার হিসেবে তবে তবে তবে আমি তার পাপের বোঝা বহন করছি না এমনটা নয় আমি আমার বাবার পাপের বোঝা বহন করছি না ওকে তিনি অনেক কাজই করেছিলেন যেগুলো পাপ আর দেখি যে আজকে আমি অনেক ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হই এটা অভিশাপ আসলে অভিশাপ পাপ আর অভিশাপটা আলাদা করবেন আলাদা অভিশাপ একটা ক্ষতি যেটা হলো এই পাপের ফলাফল হলো পাপের কারণে ক্ষতি ওকে? তাহলে যিশু আমার জীবনে দুইটি কাজ করতে পারেন এক নম্বর তিনি তিনি আমার পাপের বোঝা বহন করেছেন তাই ঈশ্বর আমাকে পাপের শাস্তি দেবেন না আমি পাপ মুক্ত হয়ে যাব দুই নম্বর তিনি অভিশাপ কেও ভেঙেছেন আমার জীবন থেকে সে জন্য বাইবেলও বলছে যিশু শুধুমাত্র ক্রুসিফাই হয়ে আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন তা নয় এছাড়াও তিনি আমার অভিশাপগুলো নিজের সাথে নিয়েছেন আমার এই অভিশাপ এগুলো তিনি নিয়েছেন যে অভিশাপগুলো ছিল আসলে আপনার ওপর যিশুকে বিশ্বাস করেন অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে তাহলে এখানে দেখবেন পাপ আর দেখবেন অভিশাপ দুটা আলাদা জিনিস আশা করি উত্তরটা ঠিক মতো দিতে পেরেছি আশা করি অন্তত আপনারা তো বুঝতে পেরেছেন হ্যাঁ ভাই এবারে প্রশ্ন আপনি বললেন যে বাইবেলে আছে যিশু কিছু বলেছেন তারা দেবদূতের মতো হবে আধ্যাত্মিক শরীর দেবদূতের মতো এছাড়াও আপনি বললেন যে বাইবেলে নাকি কোথাও বলা নেই যে যিশু পুনরুত্থিত হয়েছিলেন আমি এখানে মাত্র একটা বলছি অনেক আছে ম্যাথিউ ষোলো হাজার একুশ অনুচ্ছেদ বলছে আর সেই সময় থেকেই যিশু তা শিশুদের বলেছেন যে কিভাবে তিনি জেরুসালেমে যাবেন কিভাবে তার উপর অত্যাচার করা হবে তারপর মারা গিয়ে তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন এই কথা আছে তিনবার সবগুলো গসপেলেই বলা হয়েছে শুধু তাই নয় এছাড়াও বাইবেল বলছে কিভাবে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন ছয় ঘন্টা ধরে কিভাবে মারা গেলেন তখন বলেছিলেন এল্লা এখানে তিনি বাইবেলের ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন আর দেখবেন যে চারটা গসপ্পই বলছে তার মৃত্যু সমাধি আর পুনরুত্থান সম্পদ এখন বললেন যে যিশু মিথ্যা বলেন না তিনি আধ্যাত্মিক শরীরের কথা বলছিলেন সেটা আলাদা কথা আত্মার রূপ এক জিনিস আধ্যাত্মিক শরীরে আরেক জিনিস কখনো কখনও আমরা ওই যে দিতে ভালো কখনো পশু চাইতেও খারাপ আসলে যিশুর পুনরথনের ব্যাপারটা আলাদা আমি আসলে এখানে কোনো তর্ক করতে আসিনি আমি এসব জেনেছি ঈশ্বরের অসীম করুণায় আর আমি আপনার চোদ্দোটা প্রশ্নের সবগুলোর উত্তর দিতে পারবো একদিন আমি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এসে আপনার প্রশ্ন সবগুলো প্রশ্নের উত্তর দেবো বিতর্ক করার জন্য না আমি আনন্দের সাথেই বলবো আর কথাটা সত্যি ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই শব্দটা নেই কিন্তু অঙ্কের বিস্ময়কর খেলা আছে এটা প্রমাণ হয় যে বাইবেলই সত্যি এটাই প্রমাণ বাইবেল পারফেক্ট তাই আমার কাছ থেকে আপনারাও কালেক্ট করে নিতে পারেন বাইবেলের সত্য তাই প্রশ্নটা আমার প্রশ্নটা হলো যিশু খ্রিস্ট অনেকবারই বলেছেন তিনি মারা যাবেন তারপরে পুনরুদ্ধিত হবেন আপনাকে আমি আরও অনেক উদ্ধি দিতে পারি বিশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বলছে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন তারপর তৃতীয় দিনে যীশু খ্রিস্ট আবার পুনরুত্থিত হবেন এই তো শেষ আমার প্রশ্ন প্রায় শেষ প্রায় শেষ বলেন কোনো সমস্যা নেই প্রশ্ন শেষ হয়েছে হ্যাঁ আমি একটু ব্যাখ্যা করলাম কোনো সমস্যা নেই ভাই আমাদের সাদর গ্রহণ করবো আমরা আলোচনা করতে চাই একে অন্য কে ভালো ভাবে জিজ্ঞেস করতে পারেন সমস্যা নেই বাইবেল সম্পর্কে আপনাকে জানাবো হ্যাঁ অবশ্যই বলবেন যেমন একটু আগে বললেন ভাই একটু আগে গস্যাথু থেকে पुनरुत्थान जेटर कथा कुरान बना से पुनरुत्थान চোখে দেখে না আমি জানি কিছু লোক বলছিলাম দেখেছি সৈন্যরা বাইবেলে দেখবেন গসপেলভ জন নয় অধ্যায় আমি উদ্ধৃতি দিচ্ছি গসপিল্ল জন উনিশতম অধ্যায় দু হাজার আমরা তাকে মৃত ভেবেছিলাম যেমন প্যাস্টোর মনে করেছিল মেয়েটা মারা গেছে তিনি তিনি এক্সপার্ট না একজন সাধারণ মানুষ তাহলে একইভাবে সৈন্যরা তাকে মৃত ভেবেছিল এই পেপার কাটিংগুলো দেখেন এগুলো নিউজ আর্টিকেল একজন লোক তিন ঘন্টা মৃত ছিল তারপর আবার জীবিত হয়েছে তিন দিন অনেক এটা দক্ষিণ আফ্রিকায় ফিলিপিন ডাক্তার পরীক্ষা করেছে যন্ত্রপাতি দিয়ে চোদ্দটা পয়েন্ট আপনি বললেন সবগুলোর উত্তর দিতে পারবেন কিন্তু একটার উত্তর দেননি তিনি ছিলেন জীবিত জীবিত জীবিত তার মানে তিনি পুনরুত্থিত হননি তিনি একদিন পুনরুথিত হবেন আমিও মানি প্রত্যেক মুসলমানে মানে দ্বিতীয়বার যখন তিনি আসবেন সেবার পুনরুত্থিত হবেন আর পবিত্রকরণ বলছে সুরা মাইদার একশো ষোলো ও একশো সতেরো নাম্বার আয়াত উল্লেখ আছে যিশু বলেছেন যে হে আল্লাহ তুমি এখানে সাক্ষী আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বা আমি আল্লাহ বরং আমি বলেছি আমি আব্দুল্লাহ আল্লাহর ইবাদত করো রাব্বু আর রাব্বুকুম তিনি আমাদের সকলের প্রভু যিশুখ্রিস্ট সেটাই প্রচার করেছেন যেভাবে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করবে নিজেকে তিনি আল্লাহ বলেননি আমি কথা আগেও বলেছি গোটা বাইবেলে এর স্পষ্ট করে আপনি কিছুই পাবেন না আপনি বললেন না যেখানে ঈশ্বর দাবি করেছেন আর বলেছেন আমার উপাসনা করো হ্যাঁ তিনি আবার আসবেন তিনি আবার আসবেন কি জন্য কোরআন বলছে সুরানিসের একশো আটান্ন নাম্বার আয়ত উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সালা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন তাকে জীবন্ত তুলে নিয়েছেন কি জন্য দ্বিতীয়বার আসার পর তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না পবিত্র পূর্ণেশা মাইদা তিন নাম্বার আয়াতে আছে আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ইসলামকে তোমাদের দিন করলাম তোমাদের জন্য বিশ্বাস পূর্ণাঙ্গ করলাম নতুন কিছু তিনি শেখাবেন না তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে মুসলিমদের নতুন করে কিছু শেখাবেন না তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন যে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি বলিনি যে তোমরা আমার উপাসনা করো বলা হয়েছে, লোকজন সবাই হে প্রভু হে প্রভু আমরা কি আপনার নামে সব অলৌকিক কাজ করিনি যিশু তখন তাদের বলবেন তোমরা অন্যায়কারী তোমরা পাপি তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের চিনি না তিনি এ কথা কাদের বলবেন মুসলিমদের হিন্দুদের খ্রিস্টানদের সাধারণ মানুষের মতোই তারপর ইনশালিত হবেন তিনি আমরাও অপেক্ষা করছি রোজকিয়া মত আগে যিশু পৃথিবীতে আসবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার প্রশ্নটা প্যাস্টোর কাছে মুসলিমরা বেহেসতে যেতে চাইলে তাদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে আজকে আপনার লেকচারে যেটা শুনলাম আর আমার প্রতিবেশীদের কাছ থেকে যা শুনেছি যে খ্রিস্টান ধর্ম বলে যে খ্রিস্টানরা পাপমুক্ত পাপ মুক্ত মানে যিশু খ্রিস্ট নাকি মানবজাতির সবার পাপের বোঝা মাথায় নিয়ে ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন তাহলে তার মানে যদি আজকে কেউ মেনে নেয় যে যীশুখ্রিস্ট ক্রুষবিদ্ধ হয়ে মারা গেছেন মানবজাতির সবার পাপের জন্য তার মানে কি এই সেই লোকের পাপ অতীতার ভবিষ্যতের সব মুছে গেল আর সে স্বর্গে যেতে পারবে হ্যাঁ বাইবেলে এ কথা লেখা আছে যদি যিশুকে বিশ্বাস করেন তার মানে যীশুখ্রিস্টের কথার কাজে বিশ্বাস করা তারপর আপনি পাপ থেকে মুক্ত হবেন তখন আপনার নিয়তিও বদলে যাবে এখানে আমি ব্যাপারটাকে যেভাবে বুঝি আপনার নিয়তি বদলে যাবে আপনি সেই মুহূর্তে চলে যাবেন না আরেকটা প্রশ্ন এটার সূত্র ধরে তাহলে তার মানে আমি বাইবেল পড়লাম বাইবেলের প্রত্যেকটা কথাই বিশ্বাস করলামের দিন হয়ে গেলাম যদি আপনি আজকে সত্যি সত্যি যিশু খ্রিস্টকে বিশ্বাস করেন আগামীকাল আপনি ধর্ষণ করবেন না কেন এমনটা তো হতেই পারে আপনার জীবন এতটাই বদলে যাবে আপনার লেকচারও একই কথা বললেন যদি যিশুকে বিশ্বাস করেন সেটা কেমন হবে তা বলা আছে একসপে যেটা হলো জেমস এর বই ইয়াকুব যদি আপনার বিশ্বাসটা মিথ্যা না হয় বোকা না হয় এই বিশ্বাসটাই আপনার জীবনটাকে চালাবে কিন্তু আপনার বিশ্বাসটা যদি মিথ্যা হয় সবাইকে শুধু দেখানোর জন্য তখন এই বিশ্বাস আপনার জীবনটাকে পরিচালিত করবে না ধরেন আজকে আমি একজন অপরাধী হুম যিশুকে বিশ্বাস করলাম আর অনুতপ্ত হলাম পাপ থেকে মুক্তি চাইলাম সব কিছুর মূলে আছে যিশু খ্রিস্টকে বিশ্বাস করা অনুতপ্ত মানে আমি বদলে গেছি নতুনভাবে পথ চলছি আমি নতুন করে আর কোনো পাপ করছি না ঈশ্বর আমাকে সাহায্য করলে আমিও সফল হব पथ चलते शुरू करते त्याग एक बाबा को अमान्य अमान्य कर एक सीमा आज अमान्य कर एक सीमा आज प्रत्याखान विद्रोह सीमा तुम संक्षेपे जी जीशुके विश्वास करी আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইব আমাকে পাপ মুক্ত করবেন যদি সত্যি সত্যি যিশুকে বিশ্বাস করি ঈশ্বর সব জানেন যে আমার মুখের কথা সত্যি কী না তারপর এটা আমার জীবন পরিচালিত করবে আমি একবার কুয়েতে ছিলাম ইসলামের অনেকেই সেখানে শব্দ নিয়ে খেলা করে একবার এক লোক বলেছিল যে সে একজন মুসলিম সে তখন কালেম পড়েছিল কারণ সে তার স্ত্রীর কাছ থেকে ছেলে মেয়েদের ভার নিতে চেয়েছিলো তখন এক লোক তাকে বুদ্ধি দিল যদি এটা বলেন তখন শরিয়া এ কথা বলবে বাচ্চারা আপনার কাছে থাকবে কারণ আপনার খ্রিস্টান তখন সব আপনার পক্ষে যাবে তাই সে করলো সে তাই করলো তারা তখন মোল্লাকে বলল মানে সেখানকার বিচারক লোকটা মুখে কালেমা বলল। মন থেকে বলেনি মোল্লা বললো না না না সেটা শুধু আল্লাহ বলতে পারেন লোকটা কালেমা বলেছে আমরাও শুনেছি সে মুসলিম এটা প্রমাণিত মনের কথা শুধু আল্লাহ জানেন এখানে তারা কিন্তু শব্দ নিয়ে খেলা করছে লোকটা বাচ্চাদের ভার নিতে চেয়েছিল খ্রিস্টান ধর্মবিশ্বাসে ঈশ্বর জানেন আপনি শক্তি বলছেন কি না যদি সত্যি যিশুকে বিশ্বাস করেন ঈশ্বর আপনাকে পাপ থেকে মুক্তি দেবেন অনেক মাদকা শক্ত ঠিক এভাবেই মুক্তি পেয়েছে চিকিৎসা করে তাদের ভালো করা যায়নি এভাবেই তারা মুক্তি পেয়েছে এই প্রতিষ্ঠানটার নাম তিন চ্যালেঞ্জ তাদের সাফল্যের হার এক্ষেত্রে অনেক বেশি এমনকি সেরা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রগুলো এমন সাফল্য দেখাতে পারেনি তাদের সাফল্য দুই বা তিন পার্সেন্ট তারপর কি হয় সেই রোগীরা আবারও মাদক নেয় কিন্তু এরা সফল হয়েছে অনেক মাদকাসক্তকে তারা ফিরিয়ে আনতে পেরেছে কারণ তাদের এই যে চিকিৎসায় মূলে রয়েছে যিশু আপন মন থেকে বিশ্বাস করা যীশুখ্রিস্টের সব সমস্যার সমাধান যিশু আসলে পটে একা সুন্দর কোনো ছবি নয় শুধু একটা বইতে একা রঙিন ছবি নয় যীশুখ্রীষ্ট যিশুখ্রীষ্ট আমাদের জীবনে সব সমস্যার সমাধান ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিম ওয়াহুস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের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 থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বিভাইফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন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 एकम्रीमद बुजुन से नीतिमाल जार कारण इसलाम सारा विश्व जनप्रिय हो देखुन, उठे देखूल मौलिक ज्ञान প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহামের শিক্ষাসমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন হাদিস প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে যদি আমাদের উপরে থাকে তাহলে যিশু কেন জন্য মারা গেলেন আচ্ছা সেজন্য যিশু কে কেন শাস্তি দিবেন যদি আমাদের পাপের দায় আমাদের উপরেই থাকে তাহলে যিশু কেন আমাদের জন্য মারা গেলেন আর দ্বিতীয় প্রশ্নটা সেটা কি আমাদের জন্য ঈশ্বর কেন যিশুকে শাস্তি দিবেন আচ্ছা আইন বলতো আমরা সবাই পাপি এই আইনটা ছিল যীশুর আগে সেখানে মানুষের কাছে ঈশ্বর কি চান সেটা বলা আছে সেখানেই আসলে বলা হয়েছে যে আমরা কতটা পাপি ওকে তাহলে এই পাপ থেকে কোনো মুক্তি নেই সব মানুষেরই একই অবস্থা কোনো মুক্তি নেই আর মুসার আইন নিশ্চিত করে বলছে পাপ থেকে মুক্তি নেই তোমরা যতই চেষ্টা করো সফল হবে না তারপর যিশু আসলেন এই চক্রটা ভেঙে দিতে ওকে আমি আমার লেকচারে আগেও বলেছি যদি আমার কোনো বন্ধু আমার পাপের জন্য মারা যায় তার মৃত্যুটা ঈশ্বরের কাছে কোনো গুরুত্বই পাবে না কারণ সে শুধু নিজের কাজের জন্য দায়ী তবে যীশুখ্রিস্ট একেবারে আলাদা যিশু এমন একজন মানুষ যিনি কখনোই মরতে পারেন না ঈশ্বর এখানে মানুষের রূপ নিয়েছেন নিজের ঐশ্বরিক ক্ষমতাগুলোকে বাদ দিয়ে ওকে তিনি মানুষ হিসেবেই ছিলেন এখানে পাপ আর বিচারের কথা যদি বলি তিনি কখনোই মরতে পারেন না সেজন্য তিনি একটি নিখুঁত ভেড়া এই পৃথিবীর অন্য কেউ এতটা নিখুঁত নয় যিশুর মতো আর সেজন্য যিশুর মৃত্যুটা খুবই মূল্যবান ঈশ্বরের কাছে অনেক অনেক দাম আর পুরো মানুষ পাপের বোঝা মাত্র একজনই নিতে পারে পুরো ইতিহাসে আর তিনি হবেন অন্য সবার চেয়ে আলাদা একমাত্র তিনিই পাপের বোঝা নিতে পারবেন অন্য কেউ এটা পারবেন না একমাত্র যিশু খ্রিস্ট পারবেন কারণ তিনি জীবনে কখনো কোনো পাপ করেননি আর তাই তিনি ছিলেন বলিদানের জন্য একটা নিখুদ ভেড়া ব্যাপারটা এরকমই আর যীশুখ্রিস্ট সবার চাইতে আলাদা এটাই কারণ আমার ধারণা আপনাকে আমি কিছুটা বোঝাতে পেরেছি হ্যাঁ निखुत भेड़ा भाड़ा जीशु की कथा विश्वास करें प्रकाश पा कि मानुष कर पार्क হয়তো তারা কোনো বিদেশি কোম্পানিতে বড়ো চাকরি পাবে অনেকেই এমনটা করে তবে ঈশ্বর সব কিছু জানেন ওকে তাই আপনি যদি বিশ্বাস করেন আপনার কাজের মধ্যেই সেটা প্রকাশ পাবে জুডাস স্ক্রাইয়ার্ট বিশ্বাস করেছিল তবে সেটা আসল বিশ্বাস ছিল না পরবর্তীতে আমরা দেখি মাত্র তিরিশটা পয়সার জন্য সে বিশ্বাসঘাতকতা করেছিল আসলে প্রথম থেকেই সে বিশ্বাসী ছিল না এই বিশ্বাসটা আসল ছিল না সুবিধা থাকলে বিশ্বাসী শুধু তখনই বিশ্বাসী যখন সুবিধা থাকবে ওকে তাহলে বুক অব জেমস বলছে যদি বিশ্বাস করেন কাজেই সেটা প্রকাশ পাবে ওকে শুধু মুখে বললেই সেটা বিশ্বাস হয়ে যায় না মুখের কথাগুলো ভেতরে থাকতে হবে ওকে মানে একেবারে অন্তর দিয়ে আমি ঈশ্বরের কাছে পাপ মুক্তির জন্য প্রার্থনা করব। আমি পাপ মুক্তির জন্য প্রার্থনা করব ঈশ্বরের পুত্র যিশুর নামে এটাই হলো পাপ মুক্তির একমাত্র উপায় আর কি আপনি দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আচ্ছা এক কথায় বলে ফেলেন বললেন যে লোক যিশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে কখনোই একজন ধর্ষণকারী হবে না তবে যদি খ্রিস্টানদের দেখেন সামগ্রিকভাবে দেখবেন যে সব সামগ্রিক পাপ করে। তাহলে এই কথা যে কোন খ্রিস্টানি সত্যিকার যিশু খ্রিস্টকে বিশ্বাস করে না আপনি অবিশ্বাসী খ্রিস্টানদের কথা বলছেন অনেক লোকই সমাজে খ্রিস্টান বলে পরিচিত অনেক লোকের উপরে খ্রিস্টান লেভেলটা রয়েছে তারা অনেক অন্যায় করছে এমনকি ব্রিটিশরা যখন ইন্ডিয়ায় ছিল এটা আমার মনে হয় আপনার যদি খারাপ লাগে তাহলে আমি দুঃখিত তারা ইন্ডিয়ায় যিশুকে ঠিকভাবে তুলে ধরেনি চালু করেছে খ্রিস্টান নাম যেমন ধরেন আমার নাম ছিল শর্মার নাম হয়ে যাবে টনি বা জনি যদি আমি খ্রিস্টান হই আমার মন কিন্তু বদলায়নি খোলসটা বদলেছে এগুলো যিশু খ্রিস্টের বিশ্বাসীদের বৈশিষ্ট্য নয় আমি আমার লেকচারে এই কথাটা আগেও বলেছি আপনারা বিশ্বাসী খ্রিস্টান দেখবেন ট্র্যাডিশনাল খ্রিস্টানও দেখবেন সবাই মিশে গেছে এই ট্র্যাডিশনাল খ্রিস্টানদের দেখেই আপনার মধ্যে এই ভুল ধারণাগুলো হচ্ছে আপনি যে খ্রিস্টানদের কথা বলছেন তারা ট্র্যাডিশনাল তারা অনেক আলাদা খ্রিস্টানরা আমরা মূর্তি পূজা করি না আমরা কোন ছবি রেখে নত জানু যেন না, প্যাস্টোরকেও জিজ্ঞাসা করেন মূর্তি পূজা করি না তবে আগে আমি এমনটা করতাম তারপর আমি বাইবেল আর তাওরাত করলাম তখন এটা বন্ধ করলাম আমি জানতাম না আমি আগে মূর্তি পূজা করতাম আমি প্রার্থনা করতাম মৃত আত্মার কাছে ঈশ্বর এগুলো করতে নিষেধ করেছেন আমি জানতাম না কিন্তু আমি খ্রিস্টানই ছিলাম আমাকেও তখন খ্রিস্টান বলা হতো আমি মহান ঈশ্বরকে বাদ দিয়ে মানুষের কাছে প্রার্থনা করতাম মেডিয়েটরে মেডিয়েটরে মেডিয়েটরে মেডিযটারে মেডিয়েটরে ইত্যাদি ইত্যাদি একমাত্র ঈশ্বরই ক্ষমা করতে পারেন আর আপনি সে খ্রিস্টানদের কথা বলছেন যাদের একটা লেবেল আছে আমি বলছি বিশ্বাসী খ্রিস্টানদের কথা আমি বাইবেলে বিশ্বাসীদের কথা বলছি যে খ্রিস্টানরা বাইবেল বিশ্বাস করে তারা খুবই ভালো খ্রিস্টান আমি সেই খ্রিস্টানদের কথা বলছি তাহলে আপনি সত্যিকারের খ্রিস্টানদের দেখেননি দেখেছেন যাদের লেবেল আছে তাদের নামগুলো পশ্চিমা নামগুলোর মতো আপনি বললেন যে পবিত্র বাইবেলের কথা লেখা আছে যে যখন যিশু ফিরে আসলেন তার শিষ্যরা যিশুকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। তিনি তো মারাই যাননি তাহলে ভয় পাবে কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে যিশু খ্রিস্ট যখন উপরের ঘরে গেলেন যেখানে তার শিষ্যরা জড় হয়েছিল তিনি মারা গেছেন আচ্ছা ধরেন তারপর এখানে আসলেন তখন ভয় পেয়ে সবাই এখান থেকে পালিয়েছে হ্যাঁ ঠিক আছে আমিও একমথ আপনি একমথ ধরেন আমি খবরের কাগজে পড়লাম যে অমুক লোক থেকে পড়ে গেছে হ্যাঁ আর মারা গেছে কিন্তু আগামীকাল যদি সেই লোক আসে আমি তো ভয় পাবোই যদি সে বলে যখন আমি পড়ে গিয়েছিলাম সেখানে একটা ট্রাক ছিল তার উপরে পড়ে গেছি আমি তারপর আমি ভয় পাবো কিন্তু পরে যখন সব শুনবো আর ভয় পাবো না এখানেও একইভাবে প্রথমে তিনি তো আগে উত্তরটা দিই তারপর বলেন সমস্যা নেই আপনাকে সময় দেবো আরো প্রশ্ন করেন আই এ আসেন আগে আমাকে উত্তরটা দিতে দেন তারা ভেবেছিল বাইবেল বলছে গসপুলপ লুক চব্বিশ নম্বর অনুচ্ছেদে তার ভেবেছিলেন আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার রক্ত শরীর থাকে না আর তারা খুশি হয়ে গেল প্রথমে ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল আত্মা যখন প্রমাণ করলেন তিনি আত্মা নন তারা খুশি হয়ে গেল এ কথা কেব হচ্ছে গসপ্লব লুক গজপল বলছে যিশু মারা গিয়েছে সমাধিতে রাখা হয়েছিল তারপর এসেছিলেন মনে হয় আল্লাহ আমাদের বেশিরভাগ মানুষকে দিয়েছেন নিজের বুদ্ধি নিজের মন তারা নিজেরাই সব বিচার করবেন আমরা এই ব্যাপারে মন্তব্য করব না এখানে দর্শক শ্রোতা যারা আছেন তারাই এগুলো বিচার করবেন এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যাতে করে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি এটা নিয়ে ঝগড়া করব না আমরা এখানে একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করব ওনারা এখানে এক্সপার্ট তারা ভালো করে জানেন তাই তাদের উত্তর দিতে দিন যদি আপনি ভালো জানেন তাহলে একটা হল ভাড়া করেন তারপর আমাদের আমন্ত্রণ জানান আমরা সবাই ঘুরতে যাব। সবাই যাব আপনার কথা শুনতে হ্যাঁ ভাই বলেন এই সব কথাগুলো লোক মুখে শোনা শিশুরা তাকে আত্মা মনে করেছিল কারণ তারা শুনেছিল শুনেছিল তিনি মারা মুখে তার নিজের শুনেছিলেনি কথা কে বলেছে ১৪ তাদের সবাই পালিয়ে গিয়েছিল যান জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে শিষ্যরা সবাই তাকে ত্যাগ করে চলে গিয়েছিল একথা কে বলেছে গসপেল বলেছে তারা লোকজনের মুখে শুনেছিল তিনি তার হাত দেখিয়ে প্রমাণ করেছিলেন তিনি কোন আত্মা নন আর প্যাস্টর বললেন আগের প্রশ্নের উত্তরে তিনি মানুষের পাপ মুক্তির কথা বললেন সেখানে পেস্টর বললেন আমাদের মানা উচিত যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন এরপরে আমাদের পাপ করা উচিত না আমি এটা বুঝলাম না কেউ আমার পাপের প্রায় করে থাকলে নতুন করে পাপ করতে অসুবিধে কোথায় যদি কেউ আমাকে বলে অমুক রেস্টুরেন্টে যান দিল্লি দরবার আমি বিল দিয়ে দিয়েছি আপনি যত খুশি খেয়ে আসেন তারপর বললাম মুরগি খাবেন না আমি বললাম কেন আপনি তো বিল দিয়ে দিয়েছেন আমি মুরগি খাবো না কেন খাসির মাংস খাবেন না আমি বললাম কেন আপনি তাহলে মিথ্যে বলেছেন আপনি আমাকে বললেন আমি বিল দিয়ে দিয়েছি আপনি যত খুশি খান যত খুশি আপনি খেয়ে যান সারা জীবন ধরে তারপর কেন বলছেন মুরগি খাওয়া যাবে না খাসি খাওয়া যাবে না তাহলে তা মিথ্যে বলেছেন তাহলে যিশু আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করে থাকলে তাহলে সমস্যা কোথায় যদি ধর্ষণ করেন আর চুরি করলেই বা সমস্যা কোথায় তাহলে এই যুক্তিটা আসলে কোনো যুক্তিবাদী মানুষ মানতে পারবে না আশা করি উত্তরটা পেয়েছেন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 অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন কাল রাত পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আরেকটা প্রশ্ন হবে আমার প্রশ্নটা প্রশ্ন রুকির কাছে আমরা সবাই জানি যে প্রত্যেক দেশে একটা ফৌজদরি আইন আছে আর কেউ যদি কোন অন্যায় করে তাকে সেই ফৌজদারি আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয় তবে এত কিছুর পরেও যদি খবরের কাগজ পড়েন সেখানে দেখবেন হাজার হাজার খুন ধর্ষণ আর পুরো পৃথিবীটা জুড়েই এমন অপরাধ চলছে ধরেন আপনি আপনার লেকচারে যে কথাগুলো বললেন লেকচারের শুরুতে যে যিশু খ্রিস্ট ক্রুসিফায়েড হয়েছিলেন নিজের পাপের জন্য তিনি এই শাস্তি পাননি বরং ক্রুসিফাইড হয়েছিলেন সবার পাপের মানুষের জন্য মানে খ্রিস্টানদের পাপের জন্য যদি আপনি বিশ্বাস করেন জন্য যুষ্ট তাহলে আমাদের এই পৃথিবীর অবস্থাটা কি হবে ঠিক আছে শেষ হয়েছে বাইবেলে বলা আছে যিশু মারা গিয়েছেন পৃথিবীর সব মানুষের পাপের বোঝা নিয়ে যে লোক যিশুকে বিশ্বাস করে সে পাপ থেকে মুক্ত হবে আর কালকে আমি আদালতে গিয়ে বলবো আমার পাপের জন্য যিশু ক্রুসিফাইড হয়েছেন আমার বিচার করতে পারবেন না হ্যাঁ এটা কি কাগজে লিখে দিতে পারবেন যে এই লোকের বিচার করা যাবে না এর জন্য যিশুকে ক্রুসিফাইড করা হয়েছে আমাকে খুন করে আর এজন্য কোনো আদালতে তার বিচার করা যাবে না লিখে দিতে পারবেন হ্যাঁ লিখে দিতে পারবেন এক মিনিট আমি কালকেই বিশ্বাস করবো আপনাকে একটা সহজ কথা দেখেন শোনেন আপনি তো একজন বিশ্বাসী আপনি খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন একজন খ্রিস্টান হ্যাঁ আজকে সকালে আমার মেয়েকে বলেছিলাম তুমি এক থেকে শুরু করে বিষ ঘরের নামটা একবারে সব মুখস্ত করে ফেলবে মুখস্ত করো আমি সন্ধ্যায় এসে শুনব শুধু আমাকে খুশি করার জন্য সে সব মুখস্ত করেছে সবগুলো মুখস্ত করে আমাকে সন্ধ্যায় শুনিয়েছে ডাক্তার জাকির নায়ক খ্রিস্টান নন একজন মুসলমান কিন্তু তিনি প্রত্যেকটা বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারেন যে কোনো বাইবেল হ্যাঁ আপনি একজন বিশ্বাসী বলেছেন যে আমি বিশ্বাসী যীশুকে ভালোবাসি কিন্তু বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিতে পারেন না আমি আপনাকে অনুরোধ করব একটু শান্ত হন আর প্রশ্নটা করেন দয়া করে মন্তব্য করবেন না যে বক্তারা কি জানেন বা জানেন না আচ্ছা আপনি আপনার প্রশ্নটা করেছেন এবার উত্তরটা শুনুন আমি কথা আগেও বলেছি একটা জিনিস হলো পাপ আর একটা আরেকটা হলো পাপের ফলাফল ওকে যেমন ধরেন একজন খুব গরিব লোক তার কাছে খুব অল্প খাবার ছিল আমি একজন চোর খাবারটা চুরি করলাম আর লোকটা না খেতে পেয়ে মারা গেল ওকে এর কিছুদিন পর কয়েকদিন পর একজন ধার্মিক লোক আমাকে বলল। তুমি চুরি করেছো। এটা করা উচিত নয় তখন আমি বুঝলাম যে এমন অপরাধ করে ফেলেছি যেটার ক্ষতিপূরণ নেই আমার অপরাধের কারণে একজন মানুষ মারা গেছে তবে সেই লোক বললেন তোমার মুক্তির জন্য আমি যিশুর কাছে প্রার্থনা করেছি তারপর আমার নিয়তি বদলে গেল আমার নিয়তি যে বদলাগো এটাই হলো বাস্টব বাইবেল এই কথাই বলা হয়েছে ঈশ্বরও এই কথাই বলছেন এই ক্ষতিপূরণ কি করে করতে পারি আমি একজনকে মেরে ফেলেছি তার খাবার চুরি করেছি এর উত্তর হলো না পুলিশ আমাকে অ্যারেস্ট করবে তারপর সে দেশের আইন অনুযায়ী আমার ফাঁসি হয়ে যেতে পারে হ্যাঁ আমি যে অপরাধ করেছি তার ফলাফলগুলো আমাকে মেনে নিতেই হবে কিন্তু আমার কিন্তু আমার আত্মা নিরাপদ কারণ আমার নিয়তি বদলে গেছে ঈশ্বর আমাকে সব পাপ থেকে মুক্তি দিয়েছেন কিন্তু যে ক্ষতি আমি করেছি সেটা বেশ বড় ক্ষতি আর সেটার মূল্য এই পৃথিবীতেই আমাকে দিয়ে যেতে হবে অনেক পাপ সেগুলো এত গুরুতর সেগুলোর ক্ষতিপূরণ হয় না যদি আমি খ্রিস্টান হই আরেকটা ঘটনা দেখেন আমি ছোট পাপ করলাম ধরেন সাজির সাথে প্রতারণা করলাম তারপরে আমার অনুতাপ হতে লাগলো ঈশ্বর আমাকে ক্ষমা করো আমি সাজিকে ঠকিয়েছি সাজি এই যে আপনার পেন এটা সেদিন আমি নিয়ে গিয়েছিলাম এ ধরনের ছোটো পাপের ক্ষতিকে পূরণ করা যায় সব ক্ষেত্রে সম্ভব তবে আমার পাপের জন্য আমার পাপের জন্য যদি অতীতে কোনো মানুষ মারা গিয়ে থাকে এটার ক্ষতিপূরণ নেই আর সব দেশে আইন আছে তখন সেই আইনি আমার বিচার করা হবে তাহলে একটা হলো পাপ আরেকটা হলো ক্ষতি সব ক্ষতিকে পূরণ করা যায় না মনে করেন আমি একজন অ্যালকোহলিক অনেক বেশি মদ খেতাম জীবনের অনেক সময় মদ খেয়ে কাটিয়েছি তারপর বয়স হয়ে গেলে একজন ধার্মিক লোক আমাকে বলল ঈশ্বরের কাছে ক্ষমা চাও আমি তখনই ক্ষমা চাইলাম আমার প্রভু যিশুর নামে আর তখনই আমি পাপমুক্ত হয়ে গেলাম একেবারে তখনই আমি পাপমুক্ত হয়ে গেলাম ঈশ্বর আমার নিয়তি বদলে দিলেন তবে আমি সারা জীবন ধরে প্রচুর বিয়ার খেয়েছি আর আমার লিভারে পচন ধরে গেল তারপর আস্তে আস্তে আমার লিভার পচে আমি মরে গেলাম যে পাপগুলো করেছিলাম সেগুলো আমার জীবনের ক্ষতি করেছে তবে থ্যাংক গড আমার আত্মার ক্ষতি হয়নি হ্যাঁ এভাবে পাপ পরে নিজের অনেক ক্ষতি করে ফেলেছি আমি তবে আত্মার ক্ষতি হবে না কারণ আমি ক্ষমা চেয়েছি ফ্রি গিফট ঈশ্বর উপহার দিচ্ছেন ঈশ্বর আমাকে পাপমুক্ত করছেন এটা আমার প্রাপ্য তারপরও যিশুর জন্য করছেন এটা হলো একটু অদ্ভুত লেনদেন যিশু আমার পাপ নিয়ে নিজে বহন করছেন অন্য কেউ এই কাজ করতে চাইবে না আশা করি আপনার উত্তরটা পেয়েছেন মোটেও সন্তুষ্ট করতে পারেননি হ্যাঁ ভাই এই প্রশ্নটাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আমি দর্শকদের অনুরোধ করব অনুষ্ঠান শেষ হয়ে গেল মিনিট বসে থাকার জন্য সামান্য কিছুক্ষণ অপেক্ষা করবেন হ্যাঁ ভাই আমার নাম সান্ডি ম্যাথিউ একজন ম্যানপাওয়ার কনসালটেন্ট আমার কোম্পানির নাম সিগমা ম্যান পাওয়ার অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড আচ্ছা আমার প্রশ্ন ডক্টর জাকির নাইকের কাছে আজকের বিতর্কের টপিকটা হলো ওয়াজ ক্রাইসড রিয়েলি ক্রুসিফাইড অন্য আরেকটা প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না যুক্তি সেই কথাই বলে আজকের বিতর্কের টপিক এটা নয় যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন কি না আপনি আজকে আপনার লেকচারে এভাবেই বললেন আর পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে শুধুমাত্র বাইবেলেই বলা হয়েছে और ख्रीटाना सबाई एट विश्वास करेंपनार लेक्चारे एक कथाटा जे आपनी विश्वास करें बल महान ईश्वर बाणी तरह अपनी उद्धति दिए बैबल के जीशुख्रीट पुनरुखित हननी তারপর বলেছেন এজন্য যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি যুক্তিটা খারাপ না তবে এই বিতর্কের ব্যাপারে আমার মনে হয় এটা ঠিক না একটা আরেকটা পয়েন্ট হ্যাঁ আরো একই প্রশ্ন নিয়ে বলছি আরেকটা পয়েন্ট বলবো। এখন এটা একটা ঐতিহাসিক ঘটনা ক্রুসিফিকশন আর যিশুর মৃত্যু একটা ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক রায় এই কথাগুলো লিখে গেছেন জোসেফাস নামে নামে এক ইহুদি ঐতিহাসিক যিশু খ্রিস্টের যিশু যদি মারা না যান তাহলে তার কি হয়েছিল তিনি কি কোথাও লুকিয়ে গেছেন যখন তাকে ক্রস থেকে নামানো হলো তাকে শোয়ানো হয়েছিল অনেক লোকজনই এই ঘটনা দেখেছিল এটাকে অস্বীকার কিভাবে করবেন ছাড়াও। উত্তর দিতে দিন আমাদের হাতে সময় কম জি তাকে উত্তর দিতে দিন যদি সময় থাকে তাহলে আরো প্রশ্ন করতে পারবেন ভাই চারটা প্রশ্ন করেছেন একটা কথা আরেকটা কথা ভাই আপনি চারটা প্রশ্ন করেছেন বললেন যে টপিক হলো আর এখানে আর তারপর বললেন যদি যিশু খ্রিস্ট পুনরুত্থিত না হন তাহলে তিনি প্রুসিফাইড হননি আপনি আসলে উল্টো পথে হাঁটছেন আমি যেটা করতে চেয়েছিলাম আমি এক দিলে দুটো পাখি মারতে চেয়েছিলাম আমি আরেকটা বিতর্ক করতে চাই না যিশুর পুনরুত্থান নিয়ে দুটো পাখি এক দিলে যদি মারানা যান তিনি প্রুসিফাইড হননি যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি এক দিলে দুটো পাখি যদি আপনি এখান থেকে পুনরুত্থান শব্দটা বাদ দেন তারপরও যুক্তিটা এরকমই থাকবে আর আপনি পরে ভিডিও ক্যাসে দেখতে পারেন বাজারে আসার পরে প্রথমে আমি বলেছি যদি কেউ মারানো যায় সে ক্রুসিফাইড হবে না তারপরে আমি বলেছি যে পুনরুত্থান হতে গেলেও তে আগে মরতে হবে আমি এক ঢিলে দুটো পাখি মেরে প্রমাণ করতে চেয়েছি যে যুশুটুষ্ঠু আসলে মারা যাননি যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি যদি মারা না যান কীভাবে পুনরুত্থিত হবেন আমি এখানে এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিলাম তবে টপিকের মধ্যে থেকেই আমি টপিকের বাইরে চলে যাইনি কারণ এর দুটো ব্যাপারই ইম্পর্ট্যান্টের কথা অনুযায়ী অনুচ্ছেদে যে যদি যিশু খ্রিস্ট মারা না যান না ওঠেন আমাদের শেখানো মূল্যহীন তোমাদের বিশ্বাসও মূল্যহীন আমি একদিনে দুটো পাখি মারতে চেয়েছি পরে অনুষ্ঠানটা ভিডিও দেখে নেবেন আপনি এছাড়াও বললেন যে ঐতিহাসিকটাই বলেছে ইহুদি ঐতিহাসিক যে যিশু ক্রুসিফাইড হয়েছিলেন ভাই আপনি কি জানেন যিশু ক্রুসিফাইড হয়েছে এ নিয়ে কতগুলো বই লেখা হয়েছে তার ডবল বই লেখা হয়েছে যিশু যে ক্রুসিফাইড হয়নি সেটা নিয়ে ঐতিহাসিক রেকর্ড আপনি আসেন কথা বলতে পারি একজন জার্মান দার্শনিক তিনি বলেছেন আমি সেলফলিশ কতগুলো বলবেন আমি আপনাকে দ্বিগুণ বলবো ওই ঐতিহাসিক না খ্রিস্টান অমুসলিম একজনের কথা বলেছি চার নম্বর প্রশ্ন যদি যিশুখ্রিস্ট সত্যি সত্যি মারা না যান তার কি হয়েছে তিনি কি পৃথিবীর নিচে আছেন ইত্যাদি মনে হয় আমার লেকচারটা শোনেননি দুটো লেকচার দিয়েছি আর প্রশ্নের উত্তরও দিয়েছি সেখানে পরিষ্কার করে বলেছি সুরানিসার একশো সাতান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ও আমার কাতাল ও আমার তারা তাকে হত্যা করেনি রুশবিদ্ধ করেনি কিন্তু তাদের এমন বিভ্রম হয়েছিল পরে যে আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন আমি বলেছি যে জীবিত অবস্থায় তাকে তুলে নিয়েছেন আল্লাহ নিজের কাছে আল্লাহ সোহান যিশু খ্রিস্টকে উপরে তুলে নিয়েছেন তার নিজের কাছে এছাড়াও পবিত্র করা ইমরানের পঞ্চান্ন নম্বর আয়ত্তে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাকে জীবিত তুলে নিয়েছেন যীশু খ্রিস্ট আবারও পৃথিবীতে আসবেন আপনার চারটা প্রশ্নের উত্তর দিয়েছি আর আমাদের প্যাস্টর বললেন আগের প্রশ্নে ওনার বলা উত্তরটা নিয়ে বলছি প্রত্যেক নতুন কথা শুনি তিনি বললেন কিছু ক্ষতি আছে যা পূরণ করা সম্ভব নয় প্যাস্টর বলেছেন এখানে রেকর্ড হচ্ছে তার মানে যিশু কিছু পাপের প্রাশ্চিত করতে পারবেন না এখান থেকে যেটা বুঝলাম আমি এখানে যেটা বুঝলাম কোনো খ্রিস্টানের সাথে পরিচয় হলে তাদের মতামত সম্পর্কে নতুন কথা শুনি তাহলে ছোটো খাটো বাপ হলে যিশু খ্রিস্ট তার প্রাশ্চিত্য করেছেন বড়ো বাপের তিনি করেননি সেরকমই বুঝলাম সেরকমই বুঝলাম হ্যাঁ ভাই আপনি আর কিছু বলবেন ভাই আপনি মন্তব্য না করে আরেকটা প্রশ্ন করতে পারেন কারণ এখনও আমাদের হাতে দুই তিন মিনিট সময় আছে তবে বক্তাকে এই প্রশ্নের উত্তর তিন মিনিটের মধ্যেই দিতে হবে হ্যাঁ ভাই তাড়াতাড়ি প্রশ্ন তাড়াতাড়ি উত্তর টেন মিনিটের মধ্যে আপনি আপনার লেকচারে বাইবেলের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখালেন আর আজকের টপিক ওয়াজ দ্য ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড এ ব্যাপারে আপনার কোরআন কি কথা বলছে কোরআন একটা কথা বলেছে আপনি সেই কথাটা বলেছেন তারপর সেটা বারবার বলছেন এটা কিন্তু যুক্তি না আমি বললাম ঈশ্বর একজন তারপর এই একই কথা বিশ বার বললাম এটা কোনো যুক্তি না যুক্তি দিলে সেখানে প্রমাণ দেখাতে হবে তাহলে কোরআনের কথার পক্ষে কোনো প্রমাণ দেখাবেন যে যিশু ক্রুসিফাইড হননি কোরআনের নিজস্ব কথা বাদে আমি উত্তরটা শুনতে চাই দর্শকদের হাততালি শুনতে চাই না একজন অমুসলিম হিসেবে এটা শুনতে চাই হাততালি খারাপ সেটা বলছি না তবে তখন বুঝতে অসুবিধা হয় তাই হাততালি শুনতে চাই না আমি আসন ব্যাপারটা বুঝতে চাই ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে যদি কোনো মন্তপকরণ করেন সেটা সত্যি হয়ে যাচ্ছে না এখানে সোর্সটা খাঁটি হতে হবে আমিও একমত যদি কোরআন থেকেও ফিরতি দেয় যে যীশু খ্রিস্ট আসলে ক্রুষ্টিফাইড হননি আপনি হয়তো মানবেন না কেন কারণ আপনার কথা অনুযায়ী কোরআন আসতেনি কিতাব না আমার কোনো সমস্যা নেই তবে মুসলিমদের কাছে এটা পবিত্র তারা বলে এটা আল্লাহর বাণী তাদের জন্য কোরআনই যথেষ্ট যদি আমি বাইবেল থেকে বলি যিশু কি হয়েছিল মুসলিমরা হয়তো সব মেনে নেবে না তবে খ্রিস্টান যারা তারা মেনে নেবে আপনি কি মানেন এই পবিত্র বাইবেল ঈশ্বরের বানী মানেন ভালো এটা মানেন তাহলে বাইবেল থেকেই প্রমাণ করলাম যিশু খ্রিস্ট ক্রুসিফাইড হননি এখানে ঐতিহাসিক প্রমাণের দরকার না ঐতিহাসিক প্রমাণ কি ঈশ্বরের বাণী চেতে বড় আপনারা হাততালি দেবেন না উনি হাততালি চান না উনি আসলে বুঝতে চান এই এই প্রমাণটা এটা তো বিশ্বাসের ব্যাপার বাইবেল তো বিশ্বাস করি এই জন্যই তো বলছি আপনি এটা মানলেই হল আমি এখানে অখ্রিস্টানদের বোঝাতে আসিনি অখ্রিস্টানদের জন্য ঐতিহাসিক প্রমাণ লাগবে আরেকটা বিতর্ক হবে যদি কোনো অখ্রিস্টান আমাকে বলে যে আপনার এই উদ্ধৃতিগুলো আমার জন্য প্রমাণ না মানে আপনি যে দিয়েছেন সেগুলো ঠিক আছে তবে আপনি সেগুলোর ভুল ব্যাখ্যা করে আমাদের ভুল জিনিসটা বোঝাচ্ছেন আচ্ছা ভাই আমার নামে অভিযোগ করলেন আমি উদ্ধৃতি দিয়েছি কিন্তু প্রসঙ্গ ছাড়া বলেছি আপনি প্রসঙ্গটা বলেন তারপর আলোচনা করব একদিন চলে আসেন আমি আপনার সাথে অবশ্যই দেখা করব জয় জাত্লাহ আমরা ধন্যবাদ জানাই আল্লাহকে যে অনুষ্ঠানটা ঠিক মতো শেষ করতে পেরেছি আমরা আজ একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করেছি আশা করি আপনারাও উপভোগ করেছেন আমি সবশেষে ধন্যবাদ জানাই ইন্ডিয়াস গস্তেল মিশন ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে এই অনুষ্ঠানটা সফলভাবে আয়োজন করার জন্য। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই প্রেস্টর রগ্ডী প্রেস্টর সাজি ডাক্তার জাকির এবং এখানে উপস্থিত সব দর্শক শ্রোতাকে যা যা কম্লা আল্লাহ আমাদের সবাইকে পুরস্কৃত করুন Every morning on every newsflash, I hear the sorrow of the world. It seems like everybody is lost and scared, trying to make sense of it all. And as I travel to and fro, so many faces pass me by. I see lonely hearts living lonely lives Just biding their time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 প্রতি সোমবার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে অফ ইসলাম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 बृहस्पतिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगला है